তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় जारणा होते महान आल्लर प्रिय अनुष्ठान जो आदर्श मुस्लिम करणियों और बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेष टी बांगलाय অনুব্রত সমাধান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 to Dr. William Campbell's book. The brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk better non-brage? If this was not done, life on the earth would have to exist. Then could you please prove it authentically? The virginity doesn't exist. A CDC thing. Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unscientist. That does not mean Quran is wrong. It is really more to me. to anna কোনো পিণ্ড তৈরি হয় না এটা খুব বড় একটা বৈজ্ঞানিক ভুল কিছু মুসলিম লেখক আছেন যারা বলেন যে পবিত্র কোরআন বিজ্ঞানের আগেই পানিচক্রের বর্ণনা দিয়েছে সত্যি কথা বলতে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত আমি এমন কোন জিওলজির বই পড়িনি আর আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে চ্যালেঞ্জ করছি একটা জিওলজির বইয়ের নাম বলতে তার সাথে কোন ভূতত্ত্ববিদের ব্যক্তিগত আলোচনার কথা বলছি না আমি এখানে মাত্র ২২টা সমস্যার কথা বললাম এছাড়াও বাইবেলে আরো বৈজ্ঞানিক ভুল আছে বৈজ্ঞানিক ভুল আশা করি ডক্টর ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন আর উনি এখানে যদি তিনি যুক্তি মেনে চলেন তাহলে তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই বাইশটা সমস্যার সমাধান কোনোভাবে দিতে পারবেন না এখন ডক্টর জাকির নায়কের লেকচারের উত্তরে কথা বলবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ড নায়ক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন কোরআনের আর সম্পর্কে যে ব্যাখ্যা দিলেন আমার মতে এটা আসলে একটা সমস্যা তবে সেটা ওনার কথা আর এটা আমার কথা আপনারা শ্রোতরা এখানে বিচার করবেন কোনটা ঠিক ডক্টর নায়ক বললেন যে তিনি এখন পর্যন্ত কোন লোককে দেখেননি যে বাইবেলের পরীক্ষাটা দিয়েছে আমি একজন লোকের কথা বলতে পারি অবশ্য তিনি এখন আর বেঁচে নেই তিনি আমার বন্ধু হ্যারি রেডক্লিফ তিনি মরক্কোর দক্ষিণে একটা শহরে বাস করতেন আর সেখানে একজন লোক হ্যারির বন্ধু ছিল সেই লোক হ্যারিকে দাওয়াত করলো ডিনারের জন্য সেই লোক হ্যারির স্ত্রী আর ছেলেকেও দাওয়াত দিল হ্যারি সেই দাওয়াতে যেতে রাজি হল এমন সময় একজন লোক হ্যারিকে জানালো যে তার খাবারে বিষ মেশানো থাকবে তারপর তারা গেল আপনি যে অনুচ্ছেদটা বললেন হ্যারি সেটা জানতো হ্যারি ঠিক করল সে যাবে কারণ সে কথা দিয়েছে হ্যারি দাওয়াতে গেল লোকটা হ্যারিকে খুশখুস খেতে দিল হ্যারি সুযোগ খুঁজছিল লোকটা বাইরে কোথাও গেলে সে প্লেটটা বদলে দেবে কিন্তু হ্যারি কোনো সুযোগ পেল না তাই হ্যারি সেই খাবারটাই খেয়ে ফেলল কিন্তু হ্যারির স্ত্রী খাবার খুব একটা খেতে পারল না আর তাদের ছেলে বাসা থেকে খেয়ে এসেছিল কিন্তু হ্যারি সবই খেল সেই রাতে হ্যারির পেটে খুব ব্যথা করল মুখ দিয়ে রক্তও পড়ল কিন্তু হ্যারি মরেনি দুই দিন পরে হ্যারি সেই লোকের দরজায় করা নাড়ল লোকটা দরজা খুলে হ্যারিকে দেখে একেবারে ফ্যাকাসে হয়ে গেল আর হ্যারি তাকে ডিনারের জন্য ধন্যবাদ জানালো আপনি বললেন তাই এ সম্পর্কে একটা উদাহরণ দিলাম এরপর আপনি বললেন যে যিশুকে শুধুমাত্র পাঠানো হয়েছে ইহুদিদের জন্য ইহুদিদের কাছে যাও তুমি জেন্টাইদের কাছে যেও না কিন্তু পবিত্র কোরআনেই বলা আছে সুরা মারিয়ামই আছে একজন ফেরেস্তা মরিয়ামকে এসে বলল একুশ নম্বর আয়াতে আছে যে যীশু খ্রীষ্ট মানুষের জন্য একটা নিদর্শন আর এক অনুগ্রহ মার্কের চোদ্দ অধ্যায় নয় অনুচ্ছেদ একজন মহিলা এসে যিশুর পায়ে তেল মাখালো যিশু বললেন এখন থেকে তোমরা পৃথিবীকে যে যেসব সুসংবাদ দেবে তার মধ্যে এই মহিলার কাজের কথাও থাকবে ম্যাথিউ রাঠাস অধ্যায়ে যিশু যখন স্বর্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তিনি শিষ্যদের বললেন গসমের পৃথিবীতে ছড়িয়ে দাও इ परस्पर बिोधी कथा नयी तरह शिष्य देहुदी अनुसरण कर कारण इहुदीरा अनेक आशीर्वाद पे एक गल्प आईबेले आ, आ गल ना आज बला उचित इतिहास जीशु एक डुमुर ग बच्चे फल होना तो जन जीशु के प्रश्न कर लो गा केटे फिलबो যিশু তখন উত্তরে বললেন যে না গাছটাকে আরও এক বছর পরিচর্যা করে দেখো কোনো ফল দেয় কি না এসব আসলে রূপক কাহিনী ইসরায়েল সম্পর্কে ইসরায়েলবাসীকে তিন বছর দীক্ষা দেওয়ার পর যিশু সেখানে আরো বছর খানেক ছিলেন অন্য আরেকটা রূপকে আছে যে যীশু তার শিষ্যদের বললেন তোমাদের কাছ থেকে ঈশ্বরের আশীর্বাদ কেড়ে নিয়ে জেন্টাইলদের দেয়া হবে ডক্টর নায়ক সৃষ্টির ছয় দিনের কথা বললেন চব্বিশ ঘন্টার দিন বাইবেলে যে ছয় দিনের কথা বলা হয়েছে সেটা একটা লম্বা সময়ও হতে পারে চব্বিশ ঘন্টার হতেই হবে এমন নয় যেভাবে মরিশ বুকাইলি তার লেখা বইতে লিখেছেন আর আমার মতে দিনগুলো খুব লম্বা একটা সময় ডক্টর নায়ক বাইবেলের আরও কিছু সমস্যার কথা বলেছেন আমি অস্বীকার করছি না এগুলোর পক্ষে যুক্তি দেখাতে পারবো না তবে এ কথা বলবো ডক্টর নায়েক এখানে দুই প্রকার পানির কথা বলেছেন মিষ্টি পানি আর লোনা পানি আমি ওনারই এই ব্যাখ্যার সাথে একমত নই কোরআন বলছে ঈশ্বর দুই দরিয়াকে প্রবাহিত করেছেন যারা পরস্পর পরস্পরের সাথে মিলিত হয় কিন্তু তাদের মধ্যে এক অন্তরাল আছে যা তারা অতিক্রম করতে পারে না সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে এখানে অন্তরালের আরবি শব্দটা হলো বার্জাক যার অর্থ বিরাম বন্তর, বা বিরতি বাধা অন্তরায় বা বিরামকাল এই একই কথা সুরা ফুরকানের তিপ্পান্ন নম্বর আয়াতে আছে তিনি দুই দড়িয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটি মিষ্টি সুপীয় পানি এবং অপরটি লোনা খড় আর উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় যা এক অনতিক্রম্য ব্যবধান এখানে যে শব্দগুলো দিয়ে অনতিক্রম্য ব্যবধান বোঝানো হয়েছে সেই শব্দ দুইটার উৎস একটাই আমরা এখন কোরআনের এই দুইটা আরবি শব্দকে একটু ভালোভাবে দেখব হিজার শব্দটার অর্থ নিষেধ নিষেধাজ্ঞা বারণ করা সবগুলোই খুব শক্তিশালী আর শেষ শব্দটা এই শব্দেরই পার্টিসিপল এই শব্দেরই পাস্ট পার্টিসিপাল অর্থ একই তাই শব্দ ধরে কেউ এটার অনুবাদ করলে দাঁড়াবে যে সৃষ্টিকর্তা উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরাজা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ডক্টর বুকাইলি এটা সংক্ষেপে আলোচনা করেছেন আর তিনি সবশেষে স্বীকার করেছেন যে সমুদ্রে এই পানি মিশে যায় আমার এক বিজ্ঞানী বন্ধু বলেছেন যে সমুদ্রের পানি নদীর পানি বিচ্ছিন্নভাবে আলাদা হয়ে থাকে এই পানি দুইটা আলাদাই থাকে তবে কোনো অন্তরায় থাকে না থার্মোডিনামিক্স বলে সমুদ্রের লোনা পানি আর নদীর মিষ্টি পানি খুব সহজেই একে অপরের সাথে মিশে যায় একমাত্র অন্তরায় হয় সময় লোনা পানির সাথে মিষ্টি পানি মিশে যেতে অনেক সময় লাগে আমি এখানে আপনাদের একটা ছোট উদাহরণ দিতে পারবো। আমার এক বন্ধু থাকতো তিউনিসিয়ায় আর তার পেশা ছিল তার পেশা ছিল অক্টোপাস শিকার করা একবার আমি তার সাথে বের হলাম আর নৌকা থেকে লাভ দিয়ে সাগরে সাঁতার কাটছিলাম আর তখনই সামনে একটা ছোট খাড়ি পড়লো সে সময় খেয়াল করলাম যে উপরের পানিটা ঠান্ডা আর নিচের পানিটা গরম আমি ভাবলাম এটা কিভাবে হলো। উপরের পানি ঠান্ডা আর নিচের পানি গরম এরপরেই বুঝলাম উপরের ঠান্ডা পানি এটা আসছে নদী থেকে আর লোনা পানিটা ভারী তাই সেটা নিচের দিকে চলে যাচ্ছে আর ঠান্ডা মিষ্টি পানিটা রয়েছে উপরে তাই এখানে আসলে কোনো অন্তরায় নেই ড নায়েক ভাষা নিয়ে কথা বললেন আর অবশ্যই আমি ইন্ডিয়ার কোনো ভাষায় কথা বলতে পারি না সত্যি বলতে আমেরিকার রেড ইন্ডিয়ানদের ভাষাতেও কথা বলতে পারি না তাই আমেরিকার ইন্ডিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই ডক্টর নায়েক এখানে বাইবেলের যে কথার উদ্ধৃতি দিয়েছেন যে যিশুর শিষ্যদের ভাষাগুলো দেয়া হয়েছে নিদর্শন হিসেবে আর এখানে সেই সব ভাষার কথাই বলা হয়েছে যেগুলোর সাথে তারা পরিচিত ছিল এখানে কোনো অপরিচিত ভাষার কথা বলা হয়নি কেউ যদি স্পেন থেকে আসত তাহলে একজন শিষ্য তার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলত কেউ যদি তুরস্ক থেকে আসত তাহলে অন্য আরেকজন শিষ্য সেই লোকের সাথে কথা বলতো তুর্কি ভাষায় এখন আমি আপনাদের সাথে অন্য আরেকটা বিষয়ে কথা বলবো। আর সেটা হলো সাক্ষীদের কথা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 জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছেন আর কি আছে পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বিমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ইসলামের শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার নবী চল্লিশ হাদিস मंगलवार सकालिपे जाग्रह तुम्हारे जा दिन और दुनिया परीक्षाए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 কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় ডিউটারোনোমিতে ঈশ্বর মুসাকে বলেছেন একজন নবীর বৈশিষ্ট্য হল তার ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী ফলে যাবে অ্যালাইজা এখানে দৃষ্টান্ত কোরআনের ভাষা ইলিয়াস তিনি রাজার কাছে গিয়ে বললেন যে আমি আদেশ না দিলে বৃষ্টি হবে না তারপর ছয় মাস কোনো বৃষ্টি হলো না এক বছর বৃষ্টি নেই একবার তিউনিশিয়ায় এক বছর বৃষ্টি হয়নি দুই বছর বৃষ্টি হলো না তিন বছর গেল সাড়ে তিন বছর গেল তখন এলাইজা রাজার কাছে গেলেন আর বললেন আমাদের প্রতিযোগিতা হোক তারা তখন কার্মেল পাহাড়ে উঠে প্রতিযোগিতায় নামলো। আর রাজা হেরে গেল কোরআানেও আছে নবী ইলিয়াস রাজার সাথে প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন তারপর অ্যালাইজা সেখানে হাটু গেড়ে বসলেন আর বৃষ্টির জন্য প্রার্থনা করলেন তারপর বৃষ্টি হল এখানে এলাইজা হলেন প্রথম সাক্ষা তিনি বলেছেন আমার আদেশ ছাড়া বৃষ্টি হবে না এখানে তিনি প্রথম সাক্ষী যখন ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি নামালেন এলাইজা তখন হাঁটু গড়ে বসেছিলেন ঈশ্বর এখানে দ্বিতীয় সাক্ষী আরেকটা উদাহরণ আছে আইজায় খ্রিস্টপূর্ব সাতশো সালে ইহুদিদের নির্বাসনে পাঠানো হয়েছিল ভবিষ্যৎবাণীটা ছিল তাদের নির্বাসনে পাঠানো হবে তারপর সাইরাস তাদের ফিরিয়ে এই সাইরাসটা আবার কে এর আড়াইশ বছর পরে সাইরাস নামে পারস্য দেশের এক রাজা ইহুদিদের ইসরায়েলে ফেরত পাঠালেন প্যালেস্টাইনে ফেরত পাঠালেন আর লন্ডনের সাইরাস সিলিন্ডারেও একই কথা লেখা রয়েছে এখন আমাদের প্রশ্ন হলো যিশু কি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি কি অলৌকিক কিছু করেছেন তার ভবিষ্যৎবাণী কি ফলে ছিল আমরা ভবিষ্যৎবাণী নিয়ে একটা গাণিতিক বিশ্লেষণ করব এটা হলো থিওরি অব প্রবাবিলিটি আমরা এখানে দেখব যে হঠাৎ করে এই ভবিষ্যৎবাণীগুলো ফলে যাওয়ার সম্ভাবনা কতটুকু একটা উদাহরণ দেই ধরেন ডক্টর নায়েকের ১০টা শার্ট আছে আর আমি জানি তার একটা লাল শার্টও আছে আমি বললাম আগামীকাল উনি লাল শার্ট পরবেন পরের দিন ঠিক তাই হলো তখন আমি বললাম যে আমি নবী আমার বন্ধুরা সবাই বলল যে না এটা হঠাৎ করে মিলে গেছে এবার ধরেন ডক্টর স্যামিউএল নোমানের দুজোড়া জুতার একজোড়া স্যান্ডেল আছে আর তার পরের দিন আমি বললাম যে ডক্টর নায়েক পরের দিন কোন শার্টটা পরবেন আরও বললাম যে ডক্টর স্যামিউল নোমান স্যান্ডেল পরবেন আর ডক্টর সাবিল আহমেদ তার পাঁচটা টুপি আছে উনি কোন টুপিটা পরবেন সেটাও বললাম এখন আমার সব কথাগুলোই যে হঠাৎ করে মিলে যাবে সেটার সম্ভাবনা কতটুকু চলে গেছে যাই হোক ঠিক আছে এখন গুণ করেন এক বাই দশ গুণ এক বাই পাঁচ গুণ এক বাই তিন তাহলে আপনারা পেলেন এক বাই একশো আর এটাই হলো আমার কথাগুলো ফলে যাওয়ার সম্ভাবনা স্লাইড প্রজেক্টরটা এবার বন্ধ করে দিন প্লিজ ইয়ে মানে স্ক্রিনটা বন্ধ করেন আচ্ছা সময় চলে যাচ্ছে আমরা দশটা ভবিষ্যৎবাণী দেখব এখানে একটা সেটাকে আমরা ধরব না কারণ সেটাই আমরা প্রমাণ করে দেখাব প্রথমটা হল খ্রিস্টপূর্ব ছয়শ সালে জেরেমিয়ায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে নবী দাউদের বংশধারা থেকেই মসীহ পৃথিবীতে আসবেন সময় চলে এসেছে ঈশ্বর বললেন আর আমি দাউদের বংশধারায় এক মানুষকে পাঠাবো একজন রাজাকে যে দক্ষতার সাথে রাজত্ব করবে আর সবসময় ন্যায় বিচার করবে তাকে বলা হবে প্রভু ইয়া হয়ে ন্যায় পড়ান রাজা এটা পূরণ হয়েছে ছয় মাস পরে ঈশ্বরের নির্দেশে জিব্রায়েল এলো মরিয়মের কাছে জিব্রায়েল তাকে বলল ভয় পেও না মরিয়ম তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তান ধারণ করবে তাকে তুমি ডাকবে যীশু বলে সে মহান হবে আর তাকে বলা হবে ঈশ্বরের সন্তান আর প্রভু ঈশ্বর তাকে তার পূর্বপুরুষ দাউদের সিংহাসন দেবেন আর তাকে দেবেন সেই রাজত্ব যার শেষ নেই তারপর জিব্রাইল তাকে বলল তোমার নিকট পবিত্র আত্মা আসবে আর ঈশ্বরের শক্তি তোমার উপর ছায়া করবে তাই যে সন্তানের জন্ম হবে তাকে বলা হবে পবিত্র দাউদ এসেছিলেন একটা একটা ছোট পরিবার থেকে আর তিনি যখন রাজা হলেন তখন সবার মনে পড়ল যে তিনি রাজার একজন জ্ঞাতি ভাই ছিলেন তাই আমি ধরে নিচ্ছে যে প্রতি দুইশ জনে একজন ইহুদি দাউদের বংশধারা থেকে এসেছে দ্বিতীয় ভবিষ্যৎবাণী বেথেলহেমে একজন চিরজীবী রাজা জন্মগ্রহণ করবেন মাইকা খ্রিস্ট পূর্ব সালে কিন্তু তোমরা হে বেথেলহেম অ্যাফ্রাটা তুমি জিহুদার সবচেয়ে ছোট শহর তোমার পরিবার অনুযায়ী কিন্তু আমার জন্য ইসরায়েলের শাসক তোমার মধ্য থেকেই বেরিয়ে আসবে যার উৎপত্তি প্রাচীনকাল থেকে বহু প্রাচীনকাল থেকে জোসেফ জোসেফ আর মেরি নাজারের শহরে থাকতেন তখন অগাস্টাস সিজারের একটা আদেশের কারণে জোসেফ মেরিকে তার নিজের সব বেথেল নিয়ে গেলেন পূরণ হয়েছে এভাবে জোসেফ গ্যালিলি ছেড়ে নাজারের শহর ছেড়ে জুদে চলে আসলেন দাউদের শহরে যাকে বলা হত বেথেল হেম কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন দাউদের বংশলতিকায় আর তারা যখন সেখানে পৌঁছলো মেরি প্রথম পুত্র জন্ম দিলেন এখন বেথেল হেমের জন্মানোর সম্ভাবনা কতটুকু ছিল থেকে তখন পর্যন্ত পৃথিবীতে মানুষ জন্মেছিল প্রায় দুইশ কোটি আর আর বেথেল লোক সংখ্যা ছিল সাত হাজার তাই প্রতি দুই লক্ষ আশি হাজারে একজন বেথেল ভবিষ্যৎ বাণী তৈরি করার জন্য দেখো আমি সে আমার আগে আমার জন্য পথ পরিষ্কার করবে তোমরা যে প্রভুর অন্বেষণ করছো তিনি হঠাৎ তার মন্দিরে আসবেন নতুন চুক্তির বার্তাবাহক যাকে তোমরা চাও তিনি আসছেন প্রভু সর্বশক্তিমান বলেন আর জনের গস পেলে পরের দিন জন জন অব দ্য ব্যাপটিস্ট ইয়াহা ভবনে জাকারিয়া যীশুকে তার কাছে আসতে দেখলেন আর বললেন দেখো ঈশ্বরের মেস শাবক যিনি পৃথিবীর সব পাপ ভার নিয়ে যাবেন ইনি সেই ব্যক্তি যার কথা আমি বলেছিলাম আমার পরে এমন এক ব্যক্তি আসছেন যিনি আমার উপরে কেননা তিনি আমার পূর্বেও ছিলেন আর কোরআনেও কথা উল্লেখ আছে সুরাহাল ইমরানের উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াতে যে ইয়াহিয়া আসবেন তিনি হবেন ঈশ্বরের বাণীর সমর্থক তার নাম হবে ঈশা মুসিহ মরিয়ম তনয় এখন কতজন নেতার আগেও একজন নেতা ছিল আমি জানি না তবে ধরে নিচ্ছি প্রতি এক হাজারে একজন নেতার আগেও আরেকজন নেতা ছিল চতুর্থ ভবিষ্যৎবাণী মুসিহ অনেকগুলো অলৌকিক কাজ করে দেখাবেন আইযা এক খ্রিস্টপূর্ব সাতশো সালে যারা ভয় পাচ্ছে তাদের জানিয়ে দাও শক্ত হ ভয় পেও না তোমাদের প্রভু আসবেন তোমাদের রক্ষা করবেন তখন অন্ধ মানুষেরা চোখে দেখতে পাবে আর বধিররা কানে পুরোপুরি শুনতে পাবে পঙ্গুরা হরিণের মতো নেচে উঠবে বোবারা আনন্দে চিৎকার করে উঠবে পূরণ হয়েছে গসপেল বলছে আর কোরআন বলে যিশু অলৌকিক অনেক কিছু দেখিয়েছেন বাইবেলে মাত্র চারজন নবীর কথা আছে যারা অলৌকিক কাজ করেছেন মুসা এলাইজা এলাইসার যিশু আর শুধু যীশুই এই ভবিষ্যৎবাণীর সবগুলো অলৌকিক কাজ করে দেখিয়েছেন মাঝে মধ্যে তার কাছে যারা এসেছে সবাইকে সুস্থ করেছেন এখন অনেক মুসলিম বিশ্বাস করেন পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এসেছেন আমরা এই সংখ্যাটাই নেব আর বলবো যে যীশু এই এক লক্ষ চব্বিশ হাজার জনের মধ্যে একজন পঞ্চম ভবিষ্যৎবাণী সেটা হলো এইসব নিদর্শন সত্ত্বেও তার ভাইরা তার বিরুদ্ধে যাবে খ্রিস্টপূর্ব এক হাজার সালের স্বামে উল্লেখ আছে আমি আমার ভাইদের কাছে অপরিচিত মায়ের সন্তানের কাছে বিদেশি আর জনে আছে তার ভাইয়েরা তাকে জুদিয়ায় চলে যেতে বলল কারণ ভাইয়েরাও তাকে বিশ্বাস করত না এখন প্রশ্ন হতে পারে কতজন শাসকের পরিবার তাদের বিপক্ষে চলে যায় অবশ্য অনেক রাজাকেই সিংহাসনচ্যুত করেছে তার আত্মীয়স্বজনরাই তাই এখানে সংখ্যাটা বলবো এক বাই পাঁচ অর্থাৎ প্রতি পাঁচ জনের মধ্যে একজন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 বড় গুণা প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 देख अर्धांगी ना तंगिनी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नेशला है তোমরা উল্লাসে ফেটে পড়ো উল্লাস করো জেরুজালবাসী তোমরা আনন্দে চিৎকার করো তোমাদের রাজা আসছেন তিনি সেই ধার্মিক রাজা সেই বিজয় রাজা তিনি বিনয় এবং তিনি আসবেন খচ্চরের পিঠে চলে আর বুক অফ জনে আছে পরের দিন অনেক লোক খেজুরের পাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল হোসানা ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন তিনি ইসরায়েলের রাজা যিশু একটা খচ্চর পেলেন আর সেটার পিঠে চড়লেন অবশ্য যিশু যে খচ্চরের পিঠে চড়েছিলেন এটা অলৌকিক কিছু নয় এটা একটা স্বাভাবিক ব্যাপার তবে এখানে লোকজন এসে তার নামে প্রশংসা করে বলেছিল এবং গর্ব করে বলেছিল ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন কতজন শাসক জেরুজালে খত্রের পিঠে ঢুকেছেন কতজন শাসক জেরুজালের পিঠে করে ঢুকেছেন এখনকার দিনে শাসক আসবেন মার্সিডিজে চড়ে একজন শাসক ধরে নিলাম একশো জনে একজন শাসক সপ্তম ভবিষ্যৎবাণী মন্দির ধ্বংস হওয়ার কথা যীশু আগেই বলেছিলেন তিনি নিজেই এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন যীশু এই কথাটা বলেছিলেন ত্রিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে যীশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন তখন তার একজন শিষ্য বললেন প্রভু দেখেন কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান আর যিশু বললেন তুমি এই দালানগুলো দেখছ এই দালানের একটা পাথরও টিকে থাকবে না সবই ধ্বংস হয়ে যাবে এটা পূরণ হলো প্রায় ৪০ বছর পরে সত্তর খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেক দিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার হেরে যাওয়াটাই স্বাভাবিক ছিল তাই সম্ভাবনাটা ধরলাম পাঁচ ভাগের এক ভাগ অষ্টম ভবিষ্যৎবাণী মসিহকে ক্রুশবিদ্ধ করা হবে খ্রিস্টপূর্ব এক হাজার সালে দাউদ সামে বলেছেন আমার চারপাশ ঘিরে রয়েছে একদল মন্দলক। তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে তবে দাউদ তাদের হাতে মারা যাননি তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল তার পা আর হাত বিদ্ধ করা ছিল না আর গসপেল লুকে আছে তারা তখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো সেখানে তাকে আরো দুইজন অপরাধী সহ ক্রুশবিদ্ধ করলো একজন তার ডানে আর একজন তার বামে এখন প্রশ্ন হলো কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ হয়েছে ধরে নিলাম প্রতি হাজারে একজনকে ভবিষ্যৎবানী নয় তার পোশাক ভাগ করে নেওয়া হবে আর আলখেল্লা নিয়ে লটারি হবে আবার ওই ভবিষ্যৎবাণী করেছেন দাউদ তারা আমার পোশাক ভাগ করে নিয়েছে আমার কাপড়ের জন্য ঘুটি চলছে আর বুক অব জনে উনিশ অধ্যায়ে উল্লেখ আছে যিশুকে ক্রুশে দেবার পর সৈন্যরা তার পোশাক নিয়ে চার ভাগ করে প্রত্যেক সৈন্যকে একটা অংশ দিল তখনও তার অন্তর্বাসটা বাকি ছিল সেটা ছিল সেলাই ছাড়া উপর থেকে নিচে কোথাও সেলাই ছিল না তারা বলল এটাকে ছিল না আমরা ঘুটি ছেলে দেখি কে এটা পাবে বলতে পারেন কতজন অপরাধী সেলাই ছাড়া পোশাক পরবে আপনারা হয়তো অনেক কিছু বলতে পারেন আমি এখানে ধরছি একশো জন একজন দশম ভবিষ্যৎবাণী নিষ্পাপ হওয়া সত্ত্বেও তার মৃত্যুর সময় তিনি অশোৎ আর ধনীদের মাঝে থাকবেন আইজায় আছে খ্রিস্টপূর্ব ৭৫০ সালে তার মৃত্যু হবে এবং তাকে ধনীয় ও লোকদের সাথে সমাহিত করা হয়েছিল সে হিংস্রতা করেনি কেউ প্রতারিত হয়নি তাকে রীতিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হবে আর মার্কের পনেরো নম্বর অধ্যায়ে আছে তারা দুজন দস্যুকে তার সাথে ক্রোশবিদ্ধ করেছিল ম্যাথিউ এর সাতাশ আছে সন্ধ্যায় থেকে এক ধনী এল যার নাম জোসেফ পাইলটের কাছে গিয়ে সে যিশুর মৃতদেহটা চাইল জোসেফ একটা লিনেন চাদরে তার দেহটা জড়ালেন এবং নতুন সমাধিতে রাখলেন এখন কতজন সাজাপ্রাপ্ত আসামি নিষ্পাপ ছিলেন আমি এখানে ধরেছি জন একজন তারপর কতজন নিষ্পাপ আর কতজন আসামি সমাধি হয় ধনীদের সাথে আমি এখানে ধরলাম একশো জন একজন তাহলে এটা হবে এক হাজার একজন পরবর্তী ভবিষ্যৎবাণী তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হবেন আইজায় আছে কারণ সে জীবিতদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল আমার লোকদের পাপের জন্য সে শাস্তি পেয়েছিল সে তার সন্তানদের মুখ দেখবে এবং দীর্ঘদিন বাঁচবে এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি আবার জীবিত হবেন গসপেল অফ লুকে আছে যীশু তাদের সবার সামনে আসলেন আর বললেন তোমাদের শান্তি হোক তারপর বারো জনের সামনে তারপর তিনি একই সময়ে পাঁচশো জনের বেশি জ্ঞাতি ভাইদের সামনে আসলেন যাদের অধিকাংশই জীবিত তারপর জেমস এর সামনে যিশুর সৎ ভাই তারপর সব শিষ্যদের সামনে তবে এই ব্যাপারটাকে এখন গুরুত্ব এখন আমরা সম্ভাবনাটা হিসাব করব। কতজন মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে ফলে যাবে এই সবগুলো অনুমানকে গুণ করলে উত্তরটা পাওয়া যাবে এই হিসেবটা অনেক বড় একবার দেখলে দুই গুণ দুই দশমিক সাত আট গুণ দশ টু দি পাওয়ার আঠাশ আঠাশটা শূন্য সহজভাবে বললে এটা হবে এক গুণ দশ পাওয়ার আঠাশ পৃথিবীতে এই সময়ের মধ্যে যত মানুষ জন্মেছে তাদের সংখ্যা ধরা হয়েছে আট হাজার আটশো কোটি আমরা এটাকে বলবো এক গুণ দশ টু এই সংখ্যা দুটাকে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হলো বর্তমান সময়ের মধ্যে এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলো হঠাৎ করে মিলে যাবে তার সম্ভাবনা সেটা হলো এক বাই দশ পাওয়ার সতেরো এই সংখ্যাটা হল একের পরে সতেরোটা শূন্য একবার কল্পনা করার চেষ্টা করুন ধরেন আমেরিকার পুরো টেক্সাস স্টেট ঢেকে দিতে হবে কয়েনের পয়সা দিয়ে এক মিটার গভীর তিন ফুট গভীরে সেখানে একটা পয়সাতে একটা পয়সাতে চিহ্ন দেওয়া থাকবে তারপর আমি বললাম যে যান পুরো টেক্সাস জুড়ে পয়সা ছড়ানো আছে চিহ্ন দেওয়া পয়সাটা নিয়ে আসুন এখানে ঠিক পয়সাটা আপনি তুলবেন তার সম্ভাবনা কতটুকু এত কম যে সেটাকে শূন্যই বলা যায় এখানে একটা সমস্যা হয়েছে এক মিনিট এছাড়া আরো অনেক ভবিষ্যৎবাণী আছে এখান থেকে বোঝা যায় যে নবী দাউদ অথবা আইজয়া ছিলেন প্রথম সাক্ষী ঈশ্বর সেটা সত্যি করেছেন তিনি হলেন দ্বিতীয় সাক্ষী আর ঈশ্বরের নির্দেশে যিশুর শিষ্যরা এগুলো লিখে রেখেছেন এটাই প্রমাণ করে যে বাইবেল ঈশ্বরের বাণী ইহা হয়ে এলহিমের কাছ থেকে এসেছে গসপেল বলছে যিশু ঈশ্বরের কাছ থেকে এসেছেন আর আমাদের পাপের জন্য শাস্তি ভোগ করছেন এটা শুভ সংবাদ কোরআনে আছে নিষ্ঠুর সংবাদ সুরান না হলে একষট্টি নম্বর আয়াতে আছে আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই তিনি রেহাই দিতেন না এখন সমস্যা হল কোরআনে স্পষ্ট বলা আছে যে আমরা যদি ভালো কাজ করিও ভালো ফল পাওয়াটা নিশ্চিত নয় পবিত্র কোরআনে সুরা কাসাসের সাতষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি তবা করেছিল ইমান এনেছিল সৎ কাজ করেছিল আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে এ এছাড়াও সুরা তাহারিমের আট নম্বর আয়তে আছে হে মুমিনগঞ্জ তোমরা আল্লাহর নিকট তো বিশুদ্ধ তবা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন সুরা তঠারো নম্বর আয়াতে উল্লেখ আছে যারা আল্লাহর মসজিদে রক্ষণাবেক্ষণ করবে যাহারা ইমান আনে আল্লাহ ও আখিরাতে এবং সালাদাম করে জাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকে ভয় করে না আশা করা যায় তারাই হবে সৎ পথ প্রাপ্ত সবশেষে কথাটা স্পষ্ট বলা আছে যে আল্লাহকে বিশ্বাস করবে না সে অবশ্যই দোজকে যাবে কিন্তু যে লোকটি শেষ বিচারের দিনে বিশ্বাস করে নিজের সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করে সে খুব বেশি আশা করতে পারে না এটুকুই আশা করতে পারে যে সে আশীর্বাদ প্রাপ্তদের মধ্যে থাকতেও পারে এটা নিষ্ঠুর সংবাদ আর আপনারা দেখুন ডিকশনারিতে আরবিআল আসহান শব্দটার অর্থ দেখবেন যে হতে পারে করতে পারে সম্ভবত হয়তো আর ডিকশনারি ইংরেজি থেকে আরবিতে পার হ্যাপ শব্দ এটা সত্যি হতে পারে তবে নিষ্ঠুর আর অন্যদিকে গস পেলে আছে সুসংবাদ যিশু বলেছেন আমি তোমাদের সেবা নিতে আসেনি সেবা করতে এসেছি তোমাদের পাপের প্রাশ্চিত করতে এসেছি আর ছাড়াও সেইন্ট পল বলেছেন তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছেন তাহলে তুমি পরিত্রাণ পাবে নিশ্চিত এটা খুবই সুন্দর শুভ সংবাদ ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়ে যাওয়াই এটার প্রমাণ যিশু মৃত থেকে জীবিত হওয়ার পর পাঁচশোর বেশি মানুষ তাকে দেখেছে অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারও বাইবেলের পক্ষে কথা বলছে আপনাদের বলি একটা বাইবেল জোগাড় করেন আর গসপেলগুলো পড়ে দেখেন দেখবেন সেখানে শুধু শুভ সংবাদী আছে ঈশ্বর সবাইকে দয়া করুন ধন্যবাদ পরিষ্কার করতে হবে মনের ধর তা হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল বাংলায় চোখ ও জীবের কুফল প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 छोट बड़ पाप बने अकल्याण देख ব্যাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত 8টায় আপন সম্প্রচার সকাল 6.5টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you Assalamu alaikum সকাল বাংলায় এবারে আমি আমন্ত্রণ জানাবু ডক্টর ক্যাম্বেলের কথার উত্তর দিতে ড জাকির নায়েককে রিম রিস উপ আপনাদের সবার উপর আল্লাহর দয়া শান্তি এবং রহমত বর্ষিত হোক ড উইলিয়াম ক্যাম্বেল ২২টা সমস্যার মাত্র দুটো সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন মাত্র দুটো প্রথম সমস্যার উত্তরে তিনি বললেন যে তার মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা একটা সময় আমি আগে আমার লেকচারে বলেছি যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলো লম্বা সময় তাহলে মাত্র দুটো সমস্যার সমাধান দিতে পারবেন ছয় দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবীর তৃতীয় দিনে বাকি চারটে সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময় আর ছয়টা সমস্যার মধ্যে তিনি দুটোর সমাধান করতে পেরেছেন বাকি চারটে সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন খুব ভালো বললেন এগুলোর উত্তর দেয়া কঠিন দ্বিতীয় সমস্যাটির উত্তরে বললেন গাছপ্লব মার্কে সে পরীক্ষার ব্যাপারে ষোলো নম্বর অধ্যায়ের সতেরো আঠারো নম্বর অনুচ্ছেদে আর বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি তারপরে কি যেন মরক্কোতে মরক্কোতে তিনি খেলেন খুশখুস বাইবেল বলছে কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন যেটার কথা ডক্টর ক্যাম্বেলি বললেন সেখানে আছে মারাত্মক বিষ পান করা খাওয়া নয় পান করা তারপরও তারপরও কোন সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে সমস্যা নেই কিন্তু চিন্তা করেন একজন লোক আমি জানি পৃথিবীতে দুইশো কোটি খ্রিস্টান আছে কেউ পরীক্ষা দিতে আসেনি দুইশো কোটি খ্রিস্টান একজন না আর আমি ভেবেছিলাম ডক্টর ক্যাম্বেল সত্যিকার খ্রিস্টান বিশ্বাসী বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করার জন্য তার বন্ধুকে না যিনি এখন বেঁচে নেই আর তিনি বললেন মুখ থেকে রক্ত বেরিয়েছিল ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি ডাক্তার হিসেবে ভালো করে জানি যে বিষ খেলে রক্ত বেরো হয় আর অনেক বিষ খাওয়া তো সুস্থ করে এটা আর এমন কি পরীক্ষা হলো আপনাকে সামনে এগিয়ে এসে এগুলো করতে হবে আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে সে সময় আপনারা যদি মার্কের ষোলো নম্বর অধ্যায় দেখেন সে সময় লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো বিদেশি ভাষা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন তাদের অনেকে গুজরাটি জানেন মারাঠি এমনকি আমিও জানি সোচে কি বুঝবেন যদি আমি অন্য কোনো ভাষায় বলি নীরকুড নীরকুড তামিল উত্তর নেই বিদেশি ভাষা নির্কুট এখানে কেউ তামিল আছেন অথবা মালাইলাম ওইলাম হ্যাঁ খুব ভালো আপনি কি খ্রিস্টান আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি মুসলিম যাই হোক ঠিক আছে এই পরীক্ষাটা খ্রিস্টান বিশ্বাসীদের জন্য ছিল এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন এখানে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে যেমন আপনার নাম কি কেমন আছেন অথবা আরবিতে কায় ফাহলুকা আপনি কেমন আছেন নতুন ভাষা যেটা আপনি জানেন না এভাবে আমাকে প্রমাণ দেন এখন পর্যন্ত একজন খ্রিস্টান কেউ পাইনি আমার সামনে এটা পাশ করেছে না আমার সাথে দেখা হয়েছে। আর এখন এক হাজার দেখা হওয়ার পর মাত্র দুটো ডক্টর ক্যাম্বেল আমার বাকি বিশটা পয়েন্টের উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের সম্পর্ক কি ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয় তাহলে নস্ট্রাডামসের বই সবচেয়ে সেরা বই নস্টাডামসের বইকে সেরা ধর্মগ্রন্থ বলা হতো কিন্তু তা হয়নি তিনি বলেন থিওরি অফ প্রবাবিলিটির কথা থিওরি অফ বলতে কী বোঝানো হয় সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন সেটা জানতে ভিডিও ক্যাসেট দেখুন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আপনারা বাইরে কিনতে পারবেন আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরি প্রয়োগ করবেন ডক্টর ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসেব করে দেখালেন আমি আপনাদের দেখাতে পারি যে উনার হিসেবটা ভুল সেটা করতে চাই না আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক একমত হয়ে আলোচনা করছি উনি যে হিসেবটা দেখিয়েছেন সেটা ঠিক আছে তর্কের খাতিরে মানলাম তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি যেমন ধরেন জেনেসিসের চার নম্বর অধ্যায় বারো নম্বর অনুচ্ছেদে বলা আছে ঈশ্বর কেনকে বলেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না তোমরা হবে যা বসতে পারবে না দাউদের সিংহাসনে জোহাকিমের পর কেউ বসতে পারবে না সেকেন্ড কিংস এর চব্বিশ নম্বর অধ্যায় ছয় নম্বর অনুচ্ছেদ বলছে যে জোহাকিম মারা যাওয়ার পর জোহাচিন সিংহাসনে বসেন ভুল ভবিষ্যৎবাণী মাত্র একটা দিয়ে প্রমাণ করা যায় এটা ঈশ্বরের বাণী নয় আমি অনেকগুলোর কথা বলতে পারি অনুচ্ছেদ একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে কুমারীর গর্ভে তার জন্ম হবে তাকে বলা হবে ইমানুয়েল খ্রিস্টানরা বলে এখানে নাকি যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে কুমারীর গর্ভে জন্ম হবে এখানে হিব্রু শব্দটা আমলা এর অর্থ কুমারী না যুবতী নারী কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা এখানে সেটা নেই তারপরে মেনানিলাম একমত হয়ে আলোচনা করছি মেনে নিলাম কুমারী কুমারী সমস্যা নেই এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল বাইবেলের কোনো জায়গায় যিশু খ্রিস্টকে ইমানুয়েল বলে কখনো ডাকা হয়নি ভবিষ্যৎবাণী ভুল আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে আমি কয়েকটার কথা বললাম এই থিওরি অব প্রভাবিলিটি বলে যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি ডক্টর ক্যাম্বেল বললেন যে কোরআনের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে জিতলেন আর বাইবেলের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন সে যাই হোক তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল যদি বাইবেল আর কোরণে আলাদা কথা থাকে আপনি ধরেই নিচ্ছেন যে বাইবেল ঈশ্বরের বাণী যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন এটা হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল আবার হতে পারে বাইবেল ঠিক কোরআন ভুল আবার এটাও হতে পারে যে দুটোই ভুল আবার এটাও হতে পারে দুটোই ঠিক আমরা যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল তাহলে দেখতে হবে এই সম্পর্কে বাইরে লোক কি বলে কোনটা ঠিক যেহেতু বাইবেল বলছে এলায় যায় হেরে গেছে আর কোরআন বলছে এলাইজা জিতে গেছে তাই কোরআন ভুল বলছে এটা অযৌক্তিক আর ডক্টর ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন সময়ের ভাবে উত্তর দিইনি আর এখন সেগুলোর উত্তর দেব আমি এখানে আরও ছয় সাতটা পয়েন্টের কথা বলব যেগুলো নিয়ে আগে বলিনি আমি ইনশাল্লাহ সংক্ষেপে উত্তর দেব তিনি বললেন যে কোরআনায় আছে আমার কথা অনুযায়ী আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী যে চাঁদের আলো আসলে একটা প্রতিবিম্ব তার মতে কথা বলা হয়নি উদ্ধৃতি দিই আবারও পবিত্র কোরণেশ্বরা ফোরকানের একষট্টি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে কত মহান তিনি যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন প্রদীপ সূর্য এবং চাঁদ যার রয়েছে ধার করা আলো মুনির এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার এর আলোকে সব সময় বলা হয়েছে মুনির বা নূর অর্থাৎ প্রতিবিম্বিত আলো প্রতিবিম্বিত আলো সূর্য আলো শামস এর আলোকে সবসময় বলা হয়েছে ওয়াহাজ দিয়া যার অর্থ জ্বলন্ত প্রদীপ জ্বলন্ত দূতি আমি রেফারেন্স দিতে পারি সুরানুরের ১৫ ও ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর তিনি বললেন এটার অর্থ যদি হয়ে থাকে তিনি এখানে আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ হলেন নূরাস ও আল তিনি আকাশমন্ডলী ও পৃথিবীর জ্যোতি পুরো আয়াতটা আগে পড়েন বোঝার চেষ্টা করেন বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি নূর বলা হচ্ছে আল্লাহ হলেন আকাশমন্ডলী ও পৃথিবীর জ্যোতি এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলঙ্গি আর এই কুলঙ্গির মধ্যে একটা প্রদীপ এখানে প্রদীপ শব্দটাই আছে তাহলে আল্লাহ বানাওয়া তা তিনি নিজেই নিজের আলো আর তিনি আলোর প্রতিবিম্ব যেমন ধরেন একটা হ্যালোজেন ল্যাম্প এখানে দেখতে পাচ্ছেন এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো এটা প্রতিবিম্ব তৈরি করছে হ্যালোজেন লাইটের যে টিউব সেটার একটা নিজস্ব আলো আছে আর এর সেই আলোর প্রতিবিম্ব তৈরি করছে এখানে একসাথে দুটোই আছে তাহলে আল্লাহ সুহান আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনে বলা হয়েছে কুলঙ্গির মধ্যে প্রদীপ আছে আর আল্লাহ সোহান নিজেই প্রদীপের আলো আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনায় আছে যে কোরআন হল নূর প্রতিবিম্ব তৈরি করছে অবশ্যই কোরআন আল্লাহ সোহান তালা নির্দেশনা আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে বলা হয়েছে মোসালাম হলেন সিরাজ হ্যাঁ তাই তো হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তাই মোহাম্মদ তিনি নূর এছাড়াও তিনি সিরাজ আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট ছিলেন আলহামদুলিল্লাহ তিনি আল্লাহ থেকে নির্দেশনাও পেয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় এটা একটা প্রতিবিম্বিত আলো ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরও কিছু কথা বলেছেন তিনি বলেছেন সুরা কাহাফ নিয়ে এখানে ছিয়াশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জুলকান নাইন সূর্যকে অস্ত যেতে দেখল পঙ্কিল জলাশয় নোংরা পানিতে চিন্তা করেন সূর্য ডুবছে পঙ্কিল জলাশয় অবৈজ্ঞানিক এখানে যে আরবি শব্দটা আছে সেটা হলো ওয়াজদা। যার অর্থ জুলকান নাইনের কাছে মনে হয়েছিল ডক্টর ক্যাম্বেল আরবি জানেন ওয়াজদা অর্থ ডিকশনারি তো দেখতে পারেন এর অর্থ মনে হয়েছিল এখানে আল্লাহ সুবাহ বলেছেন জুলকানের কাছে কি মনে হয়েছিল আমি যদি বলি ক্লাসে একটা ছেলে বলেছে বলে যোগ দুই সমান আপনি বলেছে সমান পাঁচ আমি বলিনি আমার ক্লাসে একটা ছেলে বলেছে দুই যোগ দুই সমান পাঁচ আমি ভুল বলিনি ছেলেটা ভুল বলেছে আপনি অনেকভাবে এ একটার ব্যাখ্যা দিতে পারেন একটা হলো এভাবে মোহাম্মদ আসাদের ব্যাখ্যা ওয়াজদা মানে মনে হয়েছিল এটা মনে হয়েছিল ঝুলকান্নায়নের কাছে অন্য আরেকটা ব্যাখ্যা এখানে আরবি শব্দটা হলো মাগরিব এটাদের সময় বা স্থান দুটোই বোঝানো যায় এখানে বলা হচ্ছে সূর্যাস্ত এটাকে সময় বলে ধরা যায় যদি বলি সূর্যাস্ত যাবে সন্ধ্যা সাতটায় এখানে আমি বলছি সময় যদি বলি সূর্যাস্ত যাবে পশ্চিমে এখানে আমি স্থানের কথা বলছি তাহলে এখানে মাগরীব শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সময় আর ঝুলকান্নায়ন সূর্যাস্তের জায়গাটাতে পৌঁছাননি এখানে এটা সময় তিনি সূর্যাস্তের সময় সেখানে পৌঁছালেন সমাধান হয়ে গেল আর অনেক অনেকভাবে এটার সমাধান করা যায় যদিও ডক্টর ক্যাম্বেল বলবেন যে না না এখানে খুব বেশি অনুমান করা হচ্ছে এটা আসলে মনে হওয়া নয় কোরণাই ভুল আছে আসুন আরও ভালো করে দেখি কোরআনে বলা হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে পঙ্কিল জলাশয়ে এখন আমরা জানি যে যখন এই সূর্যোদয় আর সূর্যাস্তের কথা বলি সূর্যকে আসলে ওঠে সত্যি কথা বলতে গেলে সূর্য ওঠে না আর সূর্য অস্ত যায় না বিজ্ঞান বলে সূর্য কখনো অস্ত যায় না পৃথিবী যে ঘুরছে এই কারণেই হচ্ছে কিন্তু তারপরও আপনারা খবরের কাগজে দেখতে পাবেন লেখা থাকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা সাতটায় ও খবরের কাগজ ভুল বলছে অবৈজ্ঞানিক আমি যদি বলি ডিজাস্টার ও একটা ডিজাস্টার হয়েছে ডিজাস্টার মানে কোন একটা দুর্ঘটনা বা বিপর্যয় ডিজাস্টারের শাব্দিক অর্থ হচ্ছে মানে শয়তান নক্ষত্র কিন্তু দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন সেরা মাধ্যমি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ কোড বিভান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 ঠিক না ভুল অন্তত পক্ষে আমি জানি আর আমি বিশ্বাস করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের শব্দটা জানেন যদি কাউকে লোনাটিক বলেন সে পাগল লোনাটিক এর শাব্দিক অর্থ কি এর অর্থ হলো চন্দ্র হত। তবে এভাবেই ভাষার বিবর্তন হয়েছে একইভাবে সূর্যোদয় এই শব্দটা আমরা সবাই ব্যবহারে অভ্যস্ত আর আল্লাহ মানবজাতিকে নির্দেশনা দিচ্ছেন তিনি শব্দটা বলেছেন যাতে আমরা বুঝতে পারি তাই শব্দটা হলো সূর্যাস্ত আসলে অস্ত যাচ্ছে না আর উদয় হচ্ছে না তাহলে এভাবে ব্যাখ্যা করে পুরস্কারভাবে বোঝানো যায় যে এই কথাটা পবিত্র কোরণেশ্বর কাহাফের ছিয়াশি নম্বর আয়াতে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যহীন কিছু কথা বলা হয়নি এভাবে আমরা মানুষরা কথা বলে অভ্যস্ত ডক্টর ক্যামেল বললেন সুরফুর খানের পঁয়তাল্লিশ ও আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ছায়াকে লম্বা ও প্রসারিত করেন তিনি এটাকে স্থির রাখতে পারতেন এটা নির্দেশক আর তার বইয়েছেন সূর্যকে আছে পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নম্বর আয়াতে স্পষ্ট করে লেখা আছে সূর্য গতিশীলের কথা বলা হয়নি তিনি তার বই লিখেছেন আমরা এটা প্রাইমারি স্কুলে পড়েছি আর ওনার লেকচারও বললেন পৃথিবী যে ঘুরছে এই কারণেই আমাদের ছায়া কখনো বড় আর কখনো ছোট হচ্ছে তবে কোরনে বলা হচ্ছে যে সূর্য হল এর নির্দেশক আজকের দিনে যে লোকটা প্রাইমারি স্কুলেও পাশ করেনি সেও জানে যে ছায়া হচ্ছে সূর্যের কারণে এমন কি যে লোকটা কখনো স্কুলে যায়নি সেও জানে সূর্যের কারণে ছায়া তৈরি হয় তাহলে কোরআন ঠিকই বলছে এখানে বলা হচ্ছে না যে সূর্য গতিশীল সে জন্য ছায়া তৈরি হয় উনি কোরনের মধ্যে নিজের কথা ঢোকাচ্ছেন সূর্য এটা নির্দেশক নির্দেশ দিচ্ছে যে ছায়াটা আকার পরিবর্তন করে লম্বা আর ছোট হয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুলেমানের মৃত্যু নিয়ে বললেন পবিত্র কোরণানে সুরাস আবার বারো থেকে ১৪ নম্বর আয়াত উল্লেখ করে বললেন চিন্তা করেন একজন লাঠিতে ভর দিয়ে আছে আর মারা গেলেও কিন্তু কেউ টের পেল না ইত্যাদি অনেকভাবে এটার ব্যাখ্যা দেওয়া যায় এক নম্বর পয়েন্ট সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর নবী ছিলেন এটা একটা অলৌকিক কাজ হতে পারে যখন বাইবেল বলছে যে যীশুখ্রিস্ট বা ইসা মৃতকে জীবিত করতে পারতেন তিনি কুমারী মায়ের গর্ভে জন্মেছিলেন কোনটা চিন্তা করা বেশি কঠিন কুমারীর গর্ভে জন্ম নেয়া মৃত মানুষকে জীবিত করা নাকি লাঠির উপর ভর দিয়ে অনেক সময় পার করা কোনটা বেশি কঠিন যখন আল্লাহ যীশুখ্রিস্টের মাধ্যমে অলৌকিক কাজ দেখাতে পারেন তাহলে সুলাইমানের মাধ্যমে দেখাতে পারবেন না কেন মুস্তানবী সাগর ভাগ করেছিলেন তিনি লাঠি ছুটে মারলা সেটা হয়ে যেত বাইবেল এই কথা যে আল্লাহ এত কিছু করতে পারলে একজন মানুষকে লাঠি রাখতে পারবেন না যাই হোক আরও অনেকভাবে এটার দিতে পারি কোরআনের কথা বলা নেই যে সুলামেন আলাই সাল্লাম লাঠিতে ভর দিয়েছিলেন অনেক লম্বা সময় কোথাও বলা হয়নি এখানে বলা হয়েছে যে মাটির পোকা হতে পারে পিঁপড়া বা অন্য কোনো পোকা লাঠিটা খাচ্ছিল আর এমনও হতে পারে সুলামান আলাই সাল্লাম তিনি মারা গেছেন আর তখন কোন পোকা লাঠিটা খেয়ে ফেলাই তিনি পড়ে গেলেন তবে ধরেন আমি কোরআনের সাথে ভিন্ন মতো আলোচনা করছি কারণ আপনি একমত হয়ে অথবা ভিন্ন হয়ে আলোচনা করেন আমি বলেছিলাম কি তারা সম্বন্ধে অনুধাবন করে এটা যদি আল্লা ব্যতীত অন্য কারণে উঠাতে তাহলে এতে অনেক অসঙ্গতি থাকত আপনি একমত হয়ে আলোচনা করেন অথবা ভিন্ন মত হয়ে যদি যুক্তি মেনে চলেন আপনি পবিত্র করণে এমন একটা আয়ত পাবেন না যেটা পরস্পর বিরোধী আর একটা এত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যহীন ডক্টর ক্যাম্বেলের কথা মেনে নিলাম যে সুলাইমান লম্বা সময় দাঁড়িয়েছিলেন উত্তরটাও এতগুলোতে আছে যে যখন সুলাইমান আল্লা পড়ে গেলেন জিনরা তখন বলল যে যদি তারা জানতো যে সুলাইম আল্লাহিসাল্লাম মারা গেছেন তাহলে তারা এই শাস্তি ভোগ করত না এর অর্থ হল যে এমনকি জিনেরাও তাদেরও ইলমে গায়েব নেই তারাও অদৃশ্য জানতে পারে না জিনারা নিজেদের অনেক বড় মনে করেছিল আল্লাহ তাদের বুঝিয়ে দিলেন যে এমনকি তাদেরও জিনদেরও ইলমে গায়ব নেই ডক্টর ক্যাম্বেল এরপর বলেছেন দুই তৈরি হওয়া নিয়ে সুরানা হালের শিশুটি কথা বলেছেন প্রথম যে লোক রক্তের সঞ্চালন নিয়ে কথা বলেছেন তিনি ইবনে নাফিজ কোরআান্ন নাজিল হর ছয়শ বছর পরে আর এর চারশো বছর পরে উইলিয়াম হার্বে এই জ্ঞানটা পশ্চিমে নিয়ে এলেন অর্থাৎ কোরান্নাজিল হওয়ার এক হাজার বছর পরে আমরা যে খাবার খাই সেগুলো অন্ত্রে যাই আর অন্ত্র থেকে খাবার শরীরের বিভিন্ন স্থানে যায় রক্তের মধ্যেও যায়, আবার অনেক সময় লিভারের মধ্যেও যায়। খাবার এখান থেকে স্তনগ্রন্থিতও যায় আর সেখান থেকে দুধ উৎপন্ন হয় পবিত্রকরণের ভেতরে আধুনিক বিজ্ঞানের এই কথাটা সংক্ষেপে সাহায্য নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে তোমরা সেটাই পান করবে যা ওহাদের উদার অবস্থিত তাদের উদরস্থিত গোবর এবং রক্তের মধ্যে হতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুধ যা পানকারীদের জন্য সুস্বাদু আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে জানতে পেরেছি বিজ্ঞানে কিছুদিন আগে মানে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কোরানে এই কথাগুলো বলা হয়েছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে সুরা মুমিনুনের একুশ নাম্বার উল্লেখ আছে এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যারা তোমাদের মতো একটা সম্প্রদায় আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন স্ত্রী মাকড়শা পুরুষ মেরে ফেলে আমরা কে মেরে ফেলে সিংহ এটা করে হাতে ওটা করে তিনি এখানে ব্যবহারের কথা বলছেন কোরআন এখানে ব্যবহারের কথা বলছে না বলছে তারা সম্প্রদায় তার অর্থ জীবজন্তু আর পশু পাখি সমাজবদ্ধ হয়ে আমাদের মানুষদের মতো এখানে কোনো ব্যবহারের কথা বলা হয়নি আর আজকের বিজ্ঞান বলে যে সব ধরনের পশু পাখি এছাড়াও পুরো পৃথিবীর সব জীব সম্প্রদায় ভুক্ত হয়ে বাস করে মানুষের মতোই তারা দলবদ্ধ হয়ে বাস করে আমার হাতে সময় প্রজন না এবারে ক্যাম্বেল প্রজন আরো বিস্তারিত বলবো। ডক্টর ক্যাম্বেল প্রজননত্ব নিয়ে যা বলেছেন সে সম্পর্কে কিছুটা বলেছি তিনি বললেন ভ্রূণ গঠনের স্টেজগুলো বলে গেছেন হিপোক্রেটাস আর গেলেন তিনি অনেকগুলো স্লাইডও দেখিয়েছেন এখানে কথা হলো যদি কেউ কোনো কথা বলে যেটার সাথে কোরআনের মিল আছে তার মানে এই না যে কোরআন সেখান থেকে নকল করা হয়েছে ধরেন আমি একটা কথা বললাম ধরেন একটা কথা বললাম সেটা সঠিক আর আগে একজন কথাটা বলেছে তার মানে এই না যে আমি নকল করেছি এটা হতে পারে তবে না হতে পারে কোরআনের সাথে ভিন্ন ভিন্নমত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে ঠিক আছে ভালো তবে ভালো করে দেখেন কোরআন পুরোপুরি কোরণের সাথে মেলেনা হিপোক্রেটাস্যালেন জোকের মতো কোনো জিনিসের কথা বলেননি তারা মুদগা নিয়ে কোনো কথাই বলেননি একটু কথা বলেননি হিপোক্রেটাস আর গেলেন সে সময় বলেছিলেন যে এমন কি নারীদের শুক্র নির্গত হয় আর কে বলেছে বাইবেলের কথা বলেছে আপনারা বাইবেল পড়লে দেখবেন বুক অব লেবে বারো নম্বর অধ্যায়ের এক ও দুই অনুচ্ছেদে আছে যে নারীদের শুক্র নির্গত হয় তাই আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে নকল এছাড়াও বুক অব জবে আছে দশ নম্বর অধ্যায় নয় নম্বর ও দশ নম্বর অনুচ্ছেদ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি দুধ দিলে পনির বের করে আনা আর এই কথাটা নকল করা হয়েছে হেপোক্রেটাস থেকে কেন নকল করা কারণ ঈশ্বর নিশ্চয় এ কথা বলেননি এ কথাটা অবৈজ্ঞানিক এটা বলেছেন হেপোক্রেটাস আর গ্যালেন গ্রিকরা বলতো যে মানুষ তৈরি হয়েছে পনিরের মতো করে আর বাইবেল কথা নকল করেছে তবে কোরআন আলহামদুলিল্লাহ যদি প্রজনের বইগুলো ভালোভাবে পড়েন ডক্টর মুর তিনিও বলেছেন হেপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকে প্রজনের ব্যাপারে অনেক অবদান রেখেছেন প্রথম দিকে এমনকি অ্যারিস্টেটল রেখেছেন অনেকে ঠিক বলেছেন অনেকে ভুল বলেছেন তারপর ডক্টর মুর আরও বলেছেন এরপর মধ্য যুগে অথবা যখন আরবরা সবচেয়ে উন্নত ছিল কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে যদি কোরআন পুরোটাই নকল হয়ে থাকে তাহলে ডক্টর কিতমুর তার বইয়ে কোরআনের প্রশংসা করবেন তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টোটল আর হেপোকের কথা বলেননি এ থেকে প্রমাণিত থেকে নকল করা আরো বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা আমি জানি যে পৃথাগোরাস গ্রিক দার্শনিক খ্রিস্টপূর্ব ছশো সালের দিকে তিনি ভাবতেন যে পৃথিবী প্রদক্ষিণ করছে তারা ভাবত চাঁদের আলোটা আসলে প্রতিবিম্ব যদি নবী মোহাম্মদ নওজবিলা নকল করতেন তাহলে সব নকল করেননি কেন তারা ভাবত সূর্য স্থির থাকে তারা ভাবত সূর্য বিশ্বজগত কেন্দ্র তাহলে মোহাম্মদ কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুল জিনিসটা ফেলে দিলেন এটাই প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্ল সাল্লাম নকল করেননি ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছেন যে প্রথমে গ্রিক থেকে সিরিয়াক সিরিয়াক থেকে আরবি সে এক বিশাল গবেষণা কোরআনের মাত্র একটা দিয়ে প্রমাণ করা যায় পবিত্র হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করতো নবী মোহাম্মদ ছিলেন উম্মি তিনি ছিলেন নিরক্ষর ইতিহাসের এই দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গার থেকে চুরি করেননি যথেষ্ট চিন্তা করেন যে বিজ্ঞানী খুবই শিক্ষিত তিনি ওই কাজ করতে পারেন না কিন্তু সর্বশক্তি আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন একজন সন্দেহ না করে যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা মুখ খুলতে পারে না উম্মি ছিলেন। আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি আলহামদুলিল্লাহ একটা পয়েন্টও তিনি প্রমাণ করতে পারেননি কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যায় আর আমার দুটোর উত্তর দিয়েছেন সমাধান হয়নি তাই বাইশটা সমস্যাই এখনো আছে বাকি যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তেইশ নম্বর পয়েন্ট প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে লেভেটিক যে খরগোশ গরুর মতো জাবর কাটে আগেকার দিনে মানুষ এমনটাই জানত এখন আমরা জানি যে খরগোশ জাবর কাটে না আর খরগোশের পাকস্থলিতেও কোনো প্রকোষ্ঠ নেই ছাড়াও আছে প্রভাবের ছয় নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদে যে পিপড়াদের কোনো শাসক নেই কর্তা নেই প্রধান নেই এখন আমরা জানি যে পিঁপড়া একটা বুদ্ধিমান কিট তারা ভাগাভাগি করে তাদের কাজ করে তাদের সমাজে আছে প্রধান আছে ফোরম্যান আছে শ্রমিক এমনকি একজন রানীও আছে একজন শাসকও আছে তাই বাইবেল এখানে অবৈজ্ঞানিক এছাড়াও উল্লেখ আছে জেনেসিসের তিন নম্বর অধ্যায়ের চোদ্দ নম্বর অনুচ্ছেদে আয় যে এখন ষাট নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর অনুচ্ছেদে যে সাপ ধুলো খায় প্রাণীদের কোনো বই বলে না যে সাপ ধুলো খায় আছে যে যেসব প্রাণীকে তোমরা ঘৃণা করবে চার পায়ের পাখি এদেরকে ঘৃণা করতে হবে কিছু বিশেষজ্ঞ বলেন সঠিক অনুবাদ পাখি নয় কিং জেমস ভার্সনে এটা কীটপতঙ্গ যারা উঠতে পারে আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে যে প্রাণীটা উঠতে পারে তবে এখানে বলা আছে সেই সব কীটপতঙ্গ যাদের চারটি পা আছে তাদের তোমরা ঘৃণা করো এদেরকে পরিহার করো আমি ডক্টর উইলিয়াম কেম্বেল প্রশ্ন করব কোন কীটের চারটা পা এমনকি যে ছেলেটা প্রাইমারি স্কুল পাশ করেছে সেও জানে কীটপতঙ্গে ছটা পা পৃথিবীতে এমন কোন পাখি নেই এমন কোনো উড়ন্ত প্রাণী নেই এমন কোনো প্রাণী নেই যার চারটা পা আছে এছাড়াও বাইবেলে কাল্পনিক কিছু প্রাণীর কথা রূপকথার কিছু প্রাণীর কথা উল্লেখ আছে যেন বাস্তবায় সেগুলো আছে যেমন ধরেন ইউনিকরণ এটা উল্লেখ আছে বুক অব হাই যে নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদে ইউনিকর্ণের কথা বলা হয়েছে যেন সেগুলো আসলেই আছে ডিকশনারিতে দেখবেন ইউনিকর্ন হলো সেই প্রাণী যার ঘোড়ার মতো শরীর আর মাথায় একটা সিং এমন কোনো শুধু ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্য আর বাইবেল মেনে নিচ্ছি এখানে কিছু অংশ ঈশ্বরের কথা পুরোপুরি ঈশ্বরের কথা নয় এটা আসমানি কিতাব নয় লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সুরা ইসরার একাশি নম্বর আয়ত্তের উদ্ধৃতি দিচ্ছি যখন সত্য সে মিথ্যা সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে আলমী তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্লহীম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 क्यों इसलम मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए जादेर पथे चला जाए ना प्रति रविवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगे पी बांगल्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 पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी कुरान चूड़ान बार्ता महा, महा, महा ग्रंथ সমাজের মধ্যে আল্লাহ সুখানোর রাখবেন কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ধন্যবাদ ড ক্যাম্বেল এবং ড জাকির নায়েক আপনাদের বক্তৃতার জন্য খুবই চমৎকার বলেছেন সবশেষে এই অনুষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি শ্রোতাদের অংশগ্রহণে প্রশ্ন এবং উত্তর পর্ব এই প্রশ্নোত্তর পর্বকে সফল করার জন্য আমাদের হাতে সময় আছে ষাট মিনিট সামান্য কিছুটা কম বেশি হতে পারে এখানে আমরা কিছু নিয়ম মেনে চলব আপনাদের প্রশ্নগুলো হতে হবে আজকের বিষয়ের উপর দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ দ্য সাবজেক্ট অফ সায়েন্স টপিকের বাইরের প্রশ্ন হলে তার উত্তর দেয়া হবে না দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে আর সহজ করে বলবেন প্রশ্ন করতে এসে লেকচার দেবেন না অথবা উত্তরের পর বক্তাদের প্রশ্ন করবেন না ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর ডক্টর জাকির নায়েক তারা বিস্তারিতভাবে উত্তর দেবেন আর প্রশ্নের উত্তরগুলো পাঁচ মিনিটের বেশি হবে না অডিটোরিয়ামে মোট চারটা মাইক বসানো হয়েছে যাতে আপনারা প্রশ্ন করতে পারেন মাইকে প্রশ্ন করা হয়ে গেলে আমাদের বক্তাগণ ইন্ডেক্স কার্ডের প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করবেন আপনারা দয়া করে প্রশ্ন করার আগে দাঁড়িয়ে আপনাদের নাম এবং পেশা বলে নেবেন আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করতে পারবেন একটা প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের কাছে এবং পরের প্রশ্ন ডক্টর নায়েকের কাছে তাহলে এখন প্রথম প্রশ্ন আমার কাছে উইলিয়াম ক্যাম্বেলের উদ্দেশ্যে আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করতে চাই যে বুক জেনেসিসে জেনে নূনবীর সময়কার সে মহাপ্লাবনের কথা বলা হয়েছে এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল আরও আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা ডুবে গিয়েছিল আর সেটা ছিল পনেরো কিউবিট আরবিতে সেটা হলো পনেরো ফিট অর্থাৎ কদম কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা পনেরো ফিট নয় পাহাড় আসলে তার চেয়ে অনেক উঁচু আসলে জেনেছিস এ কথা কেন বলা হয়েছে যে বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল সব পাহাড় ডুবে গিয়েছিল আর সবচেয়ে উঁচুটা পনেরো ফিট আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আমার ধারণাই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা যদি সবচেয়ে উঁচু পাহাড়টা তিন হাজার মিটার উঁচু হয়ে থাকে তাহলে বন্যার পানি তার পনেরো ফিট উঁচুতে ছিল কিন্তু সেখানে তো যাই হোক ভাই দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন মাঝখানে করবেন না প্লিজ আপনি আপনার প্রশ্নটা করে থেমে যান তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তরটা দিতে দেন ধন্যবাদ আর আপনারাও দেখতে পাবেন যে পবিত্র কোরআনেও একই ধরনের কথা বলা হয়েছে যে হুদের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা আছে যে পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে সেই নৌকাটি তাদের নিয়ে বয়ে চলল আর তারপর তারপর কোরআনে আরেক জায়গায় নবীদের একটা তালিকা দেওয়া আছে নুহের আগে কোনো নবী আসেননি আর তাই অবশ্য আমরা জানি আদম নবী হতে পারেন তবে নুহের নামটাও তালিকায় আছে আর আমার ধারণা কোরআনেও একই কথা বলা হয়েছে প্রতিবিম্বিত করে আর তিনি হলেন নূর আমি ঠিক বুঝতে পারিনি ভাই প্রশ্ন করেছে যে আল্লাহ এবং নূর নিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি পবিত্রকুরণেশ্বর নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হলেন নূর আলাহ তিনি আকাশমন্ডলী আর পৃথিবীর জ্যোতি তিনি হলেন আলো পবিত্রকোরণের এই জ্যোতি শব্দের অর্থ প্রতিবিম্বিত আলো ধার করা আলো আর ভাই প্রশ্ন করেছে আল্লাহরও কি ধার করা আলো আছে কি না এই আয়াতের বাকি অংশটা পড়লে উত্তরটা পাওয়া যাবে একটি প্রদীপের নিজস্ব আল্লাহ তা নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন যেমন হ্যালোজেন বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি টিউব আছে এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ ওয়াহাজ বা দিয়া আর এর রিফ্লেক্টারটা হলো মুনির অথবা নূর ধার করা আলো প্রতিবি আলো আরেকটা কথা এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা আসলে সত্যিকারের কোনো আলো নয় এটা আল্লাহ সামানার আধ্যাত্মিক আলো এটাই উত্তর আশা করে আপনারা সবাই বুঝতে পেরেছেন আর সময় যেহেতু আর আছে তাই অন্য প্রসঙ্গে বলি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নু আলাইসলাম সম্পর্কে বললেন আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব। একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আর তারপরে জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে আর যদি মেনে নেই ধরেন মেনে নিলাম যে উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের পনেরো ফিট উপরে কিন্তু জেনেসিস বলছে। আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নুয়াল্লাহিস সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন এই সময়টা খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকের মধ্যে আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের তৃতীয় রাজবংশের সম্রাটরা আরবংশের রাজত্ব করেছে আর সেখানে এটা অসম্ভব খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল কোরান এখানে কি বলছে কোরআন কি বলছে এক নম্বর পয়েন্ট কোনো সময়ের উল্লেখ নেই এটা কি খ্রিস্টপূর্ব একুশ শতক নাকি পঞ্চাশ শতক এমন কোন উল্লেখ নেই সাল্লাম আর তার কমের এর কথা তার গোত্রের কথা হতে পারে অল্প কিছু অনেকগুলো লোকজন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোনো আপত্তি নেই এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল কিন্তু পুরো পৃথিবী এটাও সম্ভব তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে যথেষ্ট মিল রয়েছে কিন্তু বাইবেলের নেই বাই বাইবেল আছে জেনেসিসের ৬ নম্বর অধ্যায় ১৫ ও ষোলো নম্বর অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নুয়ালিসামকে বলেছেন তুমি একটা নৌকা বানাও নৌকার আছে তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া আর তিরিশ কিউবিট উঁচু এক কিউবিট মানে দেড় ফুট ভাই এটা ভুল বলেছিলেন এটা হলো ফুট আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে চারশো ফুট লম্বা পঁচাত্তর ফিট চওড়া আর আনুমানিক পঁয়তাল্লিশ ফিট উঁচু উচ্চতা হলো ৩০ কিউবিট। নৌকাটার ঘনত্ব হিসেবে করে বের করেছি এই ঘনত্বটা প্রায় ১৫ লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ফিট আর বাইবেল বলছে নৌকায় তিনতলা ছিল একতলা দুই তলা তিনতলা তাহলে তিন দিয়ে গুণ করলে পাবেন এক লক্ষ এক ফিট এটা হলো আয়তন চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর একজোড়া করে সেই লোকে উঠেছিল যেটার আয়তন এক লক্ষ এক হাজার ফিট চিন্তা করেন এটা কি সম্ভব পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে যদি বলি এই অডিটোরিয়ামে আজকে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন আমার মনে আছে গত বছরের কথা কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম সেখানে দশ লক্ষ লোক সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ আলহামদুলিল্লাহ দশ লক্ষ মানুষ আমি মানুষজনের শেষ দেখি না সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি হয়েছিল একটা বড় বিচে সবাইকে দেখতে পাচ্ছিলাম না শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম কয়েকজনকে দেখেছিলাম সেখানে দশ লক্ষ মানুষ ছিল আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন দশ লক্ষ আসলে কত বিশাল যেমন আরাফতের ময়দানে হজের সময় পঁচিশ লক্ষ লোক একত্রিত হয় কিন্তু এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে অথবা পনেরো লক্ষ কিউবিক ফিটের মধ্যে এটা করবাবেই সম্ভব না আর এভাবে সবাই চল্লিশ দিন সেখানে ছিল হ্যাঁ ভাই এর পরের প্রশ্ন ডক্টর ক্যাম্পেলের উদ্দেশ্যে পেচনদিকের মাইক থেকে হ্যাঁ আমি প্রশ্নটা করতে চাই অথবা বলা যায় পরীক্ষাটা করতে চাই ডক্টর ক্যাম্পেলকে আপনাকে বাইবেলের সেই ফলসিফিকেশন টেস্টটা দিতে বলছি যেটা আছে বুক অফ মার্কের ষোলো নম্বর অধ্যায়ের সতেরো এবং আঠারো নম্বর অনুচ্ছেদে আর আমাদের সবার সামনে আপনি প্রমাণ করে দেখান যে আপনি সত্যিকারের একজন খ্রিস্টান বিশ্বাসী আমি এখানে ডক্টর নায়কের ব্যাখ্যার সাথে একমত নই ঈশ্বর যীশুখ্রিস্টকে পরীক্ষায় ফেলা হয়েছে সেখানে শয়তান বলছে যে তুমি ঈশ্বরের পুত্র হলে মন্দিরের উপর থেকে লাভ দাও আর যিশু বললেন যে তোমার আপন প্রভু ঈশ্বরকে পরীক্ষা করো না এখন আমি যদি আপনার কথা মেনে নিয়ে বলি যে হ্যাঁ আমি এখানে একটা অলৌকিক কাজ করে দেখাবো সেটা ঈশ্বরকে পরীক্ষা করা হবে আমার বন্ধু হ্যারি র্যাডক্লিভ সে কথা দিয়েছিল দাওয়াতে যাবে তাই সে কথা রাখার জন্য দাওয়াতে গিয়েছিল আর ঈশ্বরের কাছে নিজেকে সপে দিয়েছিল এটা আলাদা পরিস্থিতি আমি ঈশ্বরকে পরীক্ষা করব না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 পাউন্ড এক এক তিন দুই তিন শূন্য এক ওয়াই ডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান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 इारिशे जनप्रिय हो उठे देखूम मौलिक ज्ञान प्रति शनिवार रे आठ टेब सम्प्रचार सकाल सतटदेश जिकिर नायकर क्रिस्टाना वैज्ञानिक भाव ट्रिनिटी बेपार व्या चेष्टा करा उदाहरण हिस्से बनिर कथा पानी तीन आकार कठिन तरल और वायव्य हो। तरह मानते बरफ पानीष्प একইভাবে ভাবে একজন ঈশ্বর হলেন তিনজন মিলে একজন ঈশ্বরকে পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে আমরা ঈশ্বর পরীক্ষা করব না তবে আপনাকে পরীক্ষা করছি ঈশ্বর কথা দিয়েছেন যে কোনো বিশ্বাসী যদি বিস্পান করে সে তাহলে মরবে না সে বিদেশি ভাষায় কথা বলতে পারবে ঈশ্বরকে পরীক্ষা করছি না ঈশ্বর ঠিক বলেছেন তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে আমরা পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা এবারে প্রশ্নে আসি বোন বললেন যে অনেক খ্রিস্টানই বলেন যে বৈজ্ঞানিকভাবে তারা টিনটিন ধারণা প্রমাণ করতে পারবে যেমন ধরেন পানি তিন অবস্থায় থাকে কঠিন তরল আর বায়বীয় অর্থাৎ বরফ পানি আর বাষ্প একইভাবে ঈশ্বর থাকেন তিন অবস্থায় পিতা পুত্র পবিত্র আত্মা এর উত্তরে কি বলবো আর এটা কি বিজ্ঞান সম্মত বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিচ্ছি যে পানিতে অবস্থা থাকে কঠিন তরল বায় বরফ পানি আর বাষ্প কিন্তু এটাও জানি যে পানির উপাদান সবসময় একই থাকে এইচ ও হাইড্রোজেনের দুটো আর অক্সিজেনের একটা পরমাণু থাকে উপাদানের পরিবর্তন হয় না পানির উপাদান একই থাকে শুধু আকৃতির পরিবর্তন হয় কোনো সমস্যা নেই এখন আমরা ট্রিনিটির ধারণা দেখব ট্রিনিটির ধারণা পিতা পুত্র পবিত্র আত্মা এখানে বদলাচ্ছে আকার আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম উপাদানটা কি বদলাচ্ছে ঈশ্বর আর পবিত্র আত্মা রক্ত নয় আর মানুষ তৈরি হয় এক নয়। মানুষের খাওয়ার দরকার হয় কখনো কিছু খাওয়া দরকার নেই তারা এক উপাদানের নয় আর যিশু এই কথাটার প্রমাণ দিয়েছেন নিজেই গসপেলপ লুক চব্বিশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ ছত্রিশ থেকে উনচল্লিশে যিশু বলেছেন যে আমার হাত পা দেখো আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার অস্থিমাংশে মাংসের শরীর থাকে না তিনি বলছেন আমাকে স্পর্শ করে দেখো আমার হাত পা দেখো আত্মার অস্থিমাংসের শরীর থাকে না হাত বাড়িয়ে দিলেন দেখলো তার আনন্দে আছে তারা তাকে ভাজা মাছ আর মধু এনে খেতে দিল যিশু খেলেন কি প্রমাণ করতে তিনি ঈশ্বর এই জন্য যে তিনি ঈশ্বর না খাবার খেলেন অস্থিমাংশে শরীর আত্মার অস্থি শরীর থাকে না এটাই প্রমাণ হয় যে পিতা পুত্র আর পবিত্র আত্মার উপাদান গুলো এক নয় পিতা যিশু খ্রিস্ট আর পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা আর ট্রিনিটির এই মতবাদ এই ট্রিনিটির শব্দটা বাইবেলের কোন জায়গায় খুঁজে পাবেন না ট্রিনিটির শব্দটা বাইবেলে নেই কিন্তু কোরণের শব্দটা আছে পবিত্র কোরণের সুরানিসার একশো একাত্তর নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে তোমরা না, এটাই তোমাদের জন্য কল্যাণকর এছাডা পবিত্র করণে সুরা মাহিদা তিয়াত্তর নম্বর ঈশ্বর ট্রিনিটির মতবাদ বাইবেলের কোথাও নেই একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটির কাছাকাছি আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট জনের পাঁচ নম্বর সাত অনুচ্ছেদ এখানে বলা আছে সরকারের মালিক হল তিনজন পিতা পুত্র এবং পবিত্র আত্মা আর এই তিনজন একই কিন্তু যদি নতুন দেখেন যেটা সংশোধন করেছেন ৩২ জন বিশেষজ্ঞ খ্রিস্টান বিশেষজ্ঞ উঁচু পর্যায়ের ধর্মীয় নেতা যাদের পেছনে রয়েছে পঞ্চাশটা খ্রিস্টান ডিনোমিনেশন তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্টাল অব জন পাঁচ নম্বরের সাত নম্বর অনুচ্ছেদটা অন্যায়ভাবে ভাবে ঢোকানো হয়েছে এটা বানোয়াট আষাঢ় গল্প এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি গোটা বাইবেল স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপ্লব জনের চোদ্দ নম্বর অর্ধেক আঠাশ অনুচ্ছেদ বলা আছে আমার পিতা আমার চেয়ে মহান গসপ্লব জনের দশ নম্বর অর্ধেক উনত্রিশ অনুচ্ছেদ বলছে আমার পিতা সবার চেয়ে মহান গসপ্লব ম্যাথু বারো নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শতাংশে তাড়িয়ে দিই গসপ্লব লুক এগারো নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদ আমি নিজের থেকে কিছুই করতে না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে তো একজন মুসলিম মুসলিম অর্থ যে মানুষ আল্লাহ করেছেন অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের অরুজাত ছিলেন না বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন আমরা মানি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গ মানুষকে সুস্থ করেছেন আমরা যিশু খ্রিস্টকে সম্মান করি তিনি ঈশ্বরের একজন প্রেরিত রাসুল কিন্তু তিনি ঈশ্বর নন আর নামের কোনো কিছুর অংশ নেই উদ্দেশ্যে এখান থেকে ধন্যবাদ হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রথমেই বলি সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা এই জাতির এক সৃষ্টিকর্তার আপনাদের আজকের আলোচনা খুবই আকর্ষণীয় ছিল এই আলোচনায় আমরা সবাই এখানে উপস্থিত খ্রিস্টান মুসলমান সব ধর্মই উপকৃত হয়েছি সবাই উপকার পেয়েছি আর আমরা এখানে আজ এসেছি এখানে আমাদের প্রশ্ন আচ্ছা আচ্ছা বিসমিল্লা আল্লাহ নামে শুরু করছি কোশ্চেন প্লিজ আচ্ছা আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমরা যে এসেছি এতে সবাই উপকার হয়েছে আর আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করছি তার পাশাপাশি তার সঙ্গীদেরকেও প্রশ্ন করছি আজকের এই আলোচনায় আপনাদের কোনো পরিবর্তন কি এসেছে আপনার চোখ কি এতে খুলেছে বা অন্তত পক্ষে ইসলাম ধর্ম সম্পর্কে আপনার মনে কি কোনো আগ্রহ তৈরি হয়েছে আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে ডক্টর নায়কের উত্তরটা দেই ডক্টর নায়ক বললেন যে যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি বুক অব মার্ক চোদ্দ অধ্যায়ে একষট্টি অনুচ্ছেদ তিনি উত্তর দিলেন না তারপর প্রধান পুরোহিত আবার প্রশ্ন করল যিশুকে জিজ্ঞাসা করল তুমি কি খ্রিস্ট তার সন্তান যিনি পরম ধন্য অন্য কথায় তুমি কি ঈশ্বরের পুত্র খ্রিস্ট আর যিশু বললেন হ্যাঁ আমি তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র তিনি বলেছেন যে তিনি ঈশ্বর আর এ কথা বাইবেলও পরিষ্কার বলা আছে আমি বুঝতে পারছি ডক্টর নায়ক তার সুবিধা মতো অনুচ্ছেদের উদ্ধৃতি দিচ্ছেন সবগুলোর কথা বলছেন না উনি আরও বলেছেন যিশু শুধু মানুষই ছিলেন কিন্তু যিশু এটাও বলেছেন যে তিনি আর তার পিতা একই বলা হয়েছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সাথে ছিলেন এবং বাক্য ছিলেন ঈশ্বর আর ঈশ্বরই আমাদের মাঝে রক্ত শরীর নিয়ে এসেছেন যিশুর ব্যাপটিজমের সময় ঈশ্বর বললেন যে এই হলো আমার সুপ্রিয় পুত্র যিশু সেখানেই ছিলেন আর পবিত্র আত্মা নেমে এলো পিতা পুত্র আর পবিত্র আত্মা এই ব্যাপারটা কোনোভাবে আমাদের মাথা থেকে গজায়নি এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম আর এখানে একজন বন্ধু প্রশ্ন করলেন আমরা আজ অনেক কিছু শিখেছি আর আমরা অনেক কিছু শিখেছি আমি সবসময় শিখতেই চাই এখানে আমি বলবো যে যিশু খ্রিস্টের পুনরুত্থানের সময় পাঁচশো জনেরও বেশি লোক সেটা সাক্ষী ছিল যিশুর উপরই আমার বেশি ভরসা আর মোহাম্মদ এসেছে আরো ছয়শ বছর পরে সাক্ষী মাত্র একজন ধন্যবাদ যেটা জানতে চাচ্ছি বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে আকার সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমি সময়ের বলতে পারিনি আর সময়ের অভাবে এখানে অনেক কিছু হয়তো বলতে পারবো না যা হক জানতে চেয়েছেন বাইবেলের পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে আর আপনি দেখবেন বাইবেলের চার নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে বলা আছে ডক্টর ক্যাম্বেল শয়তানের সাথে যিশুর কথাবার্তা নিয়ে অনুচ্ছেদটা বলেছিলেন শয়তান তাকে নিয়ে গেল যিশু খ্রিস্টকে নিয়ে গেলো খুব উঁচু একটা পাহাড়ের চূড়ায় আর যিশুকে পৃথিবীর সবগুলো রাজ্যে এবং সেগুলোর সৌন্দর্য দেখালো গাছপ্লাপ লুক চার নম্বর উর্চ্ছে উঁচু পাহাড়ে আর পৃথিবীর সবগুলো রাজ্যের প্রতাপ দেখালো। এখন যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খ মাউন্ট এভারেস্ট আর ধরেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর এবং আপনি সেখান থেকে হাজার মাইল দূরে দেখতে পান তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার আর আপনি সে রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে শুধুমাত্র তখনই দেখতে পারতেন যদি পৃথিবী সমতল হতো পবিত্র বাইবেলে এমন বিবরণ দেওয়া আছে যে পৃথিবীর সমতল আবারও একই কথা আছে বাইবেলে বুক অব ড্যানিয়েল চার নম্বর অধ্যায়ের দশ এগারো অনুচ্ছেদে বলা আছে একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল আর গাছটা যখন আকাশের সীমা ছাড়িয়ে গেল গাছটা এত বড় হল যে পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষী গাছটা তখন দেখতে পেত এটা তখনই সম্ভব হতো যদি পৃথিবী সমতল হতো গাছটা অনেক লম্বা ছিল আর পৃথিবী সমতল হলে এটা সম্ভব হতো আজকে আমরা সবাই জানি যে পৃথিবী আসলে বর্তুলাকার আর আপনি কোনোভাবেই গাছটা দেখতে পাবেন না সেটা যত লম্বাই হোক না কেন যদি আপনি বর্তুলাকার এই পৃথিবীর উল্টো পাশে থাকেন এরপর বাইবেলে আরো উল্লেখ আছে ফার্স্ট ক্রনিকলস ষোল নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে যে পৃথিবী গতিশীল নয় একই কথা আছে বুক অফ শামস তিরানব্বই নম্বর এক অনুচ্ছেদে যে সর্বশক্তিমান অর্থ পৃথিবী গতিশীল নয় আর নতুন ঈশ্বর হস্তক্ষেপ করেছেন আর মিনিট বাকি নাকি চুপ থাকতে বলছেন ভাবলাম এক মিনিট চুপ থাকতে বলছেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যিশু খ্রিস্ট বাইবেলের অনেক জায়গায় উল্লেখ করেছেন মেজর রিলিজিয়ান সব রেফারেন্স সহ আমি উত্তর দিচ্ছি সেখানে উনি শুধু উদ্ধৃতি দিয়েছেন আমি রেফারেন্স বলছি আমি এবং আমার পিতা এক এটা আছে জনের দশ নম্বর অধ্যায়ের তিরিশ নম্বর অনুচ্ছেদে আর আদিতে ছিলেন বাক্য এটা আছে জনের এক নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে এগুলো ভালোভাবে পড়লেই দেখতে পাবেন যীশুখ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পাবেন বাইরে কিনতে পারবেন কনসেপ্ট অব গড ইন মেজর রিলিজিয়ান বিটুইন ইসলাম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি সেখানে বিস্তারিত পাবেন যীশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি থ্যাংক ইউ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 আব্দুল রাজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় মূল ভিত্তি কর্তা একমাত্র আল্লাহ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন ও শুক্রবার ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাসিমাদানী হাসিমাদ আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন বাংলায় আমরা অনেক গুণাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে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 প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে বাংলায় এবারের প্রশ্ন একজন মহিলা করবেন ডক্টর উইলিয়ামের কাছে আপনি পরীক্ষা কথা বললেন যে সত্যিকারের বিশ্বাসীরা বিস্প্রাণ করে ফেললেও তার কিছুই হবে না কিন্তু রাজপতি সম্পর্কে কি বলবেন যে পরিমাণ সায়ানাইট খেলে ষোলো জন মানুষ মারা যায় ততটা খেয়েও সে মারা যায়নি মারা গিয়েছিল রক্তক্ষরণে কামাশক্ত ছিল না। ছিল। এটার কি ব্যাখ্যা দিবেন। শুধুমাত্র ভালো খ্রিস্টানি বিস্প্রাণ করে বেঁচে থাকবেন এটার কি ব্যাখ্যা দিবেন। আমার মনে হয় না এটার কোনো ব্যাখ্যা করতে হবে রাজপুর খ্রিস্টান ছিল না তাই তার কি হয়েছিল সেটার সাথে বাইবেলের কথাগুলোর কোনো সম্পর্ক নেই আমি আগেও বলেছি প্রভু যশু ঈশ্বর আপনাদের বলেননি যে সবাই লাইনে দাঁড়াওয়ার সবাই মিলে বিস্পান করা শুরু করো আর ঈশ্বরকে পরীক্ষা করো সরি আমরা এভাবে ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না বাইবেলে বলা হয়েছে এমন ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে এর উদাহরণ হতে পারে পল পল যখন তার জাহাজটা ডুবে গেল আর কামরালো তার তিনি কে পরীক্ষা করছিলেন আগুনের মধ্যে কাঠ দিচ্ছিলেন এটা প্রাসঙ্গিক না কোনো মন্তব্য করবেন না প্লিজ পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে আমি এখানে কোথাও কোনো ভুল নেই কিন্তু আমি বিষটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি এটা আছে সুরা বাকার এখানে কোনটা ঠিক নাকি আর দুই নাম্বার হলো আছে ভাই একবারে একটা প্রশ্ন করেন হ্যাঁ কিন্তু এছাড়াও আরো আছে সুরা তাহার তেষট্টি নম্বর আয়াতে আছে এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি আমরা শুধু একটা প্রশ্ন নিতে পারব দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে পারছি না কারণ এখানে দিতে হবে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আর একটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইস দ্য ইনফেলিয়বুল আর আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে ভাই দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলো উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন সেই রুলারে গায়ে বললেন গোত্র আছে আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক একই শব্দ তবে গোত্র ভেদে বদল হতে থাকে এমনকি শব্দ লিঙ্গও বদলে যায় তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর ছাড়াও কোরআনের ভাষা এত উঁচু যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরানের বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনার কি মনে হয় খ্রিস্টানরাই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা মুসলিম রায় মুসলিম পন্ডিতরা যেমন জামাক তারাই করেছেন কোরনের ব্যাকরণ এত উঁচু যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের কোরআনের ব্যাকরণ এত উঁচু তারা উদাহরণ দিয়েছেন আমিও কয়েকটা উদাহরণ দেব এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে পবিত্র কোরনেই লেখা আছে যে সালামের গোত্রের লোকজন সকল রাসুলকে অস্বীকার করেছিল বলা আছে সব অস্বীকার করেছিল ডক্টর ক্যাম্বেল বললেন যে নুহনবীর গোত্রের লোকজন তারা নবীদের অস্বীকার করেছে ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল তাহলে এখানেও ব্যাকরণে ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহু না আমিও একমত আমিও একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনায় কেন একজন লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল আর পরোক্ষ নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল নবীদেরই অস্বীকার করেছিল দেখেন. মনে হতে পারে এটা ভুল. আরো ব্যাপক অর্থ বলা হচ্ছে আল্লাহ করেছিলেন করছেন আর করবেন অতীত বর্তমান ভবিষ্যৎ এরপরের প্রশ্ন করবেন সামনের মাইক থেকে এখান থেকে ডক্টর আলেকজান্ডার দ্য গ্রেট আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন জুলখান্ডার দ্য গ্রেট আমি কথাটা ইউসুফ আলীর লেখা কোরআনের তফসিরে পড়েছিলাম এখন এটা ইম্পর্টেন্ট না যে সেই লোক আলেকজান্ডার নাকি অন্য কেউ এখানে ইম্পর্টেন্ট হলো কোনদটা ঠিক মতো জানি না তবে বাইবেলে এই কথা আছে ইউনুস যেমন তিন দিন তিন রাত পেটেছিলেন একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর ভেতরে থাকবেন যীশুখ্রিস্ট কি বৈজ্ঞানিক ভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন আপনি যে অনুচ্ছেদের তোমরা অসৎ আর ব্যাভিচারী জাতি শুধু নিদর্শন খুঁজে বেড়াও তোমাদের কোন নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন যেভাবে নবী ইউনুস তিন দিন এবং তিন রাত তিন মাসে পেটের মধ্যে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন ইউনুসেন নিদর্শনটা ছিলেন কিন্তু যিশুখ্রীষ্ট কতদিন ছিলেন এটা গসপেল থেকে জানতে পারি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধারণা করা হয় ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামিয়ে একটা সবাধারে রাখা হয় তারপর রবিবার যখন পাথরটা সরানো হল সমাধানটা তখন একেবারে খালি তাহলে যিশুখ্রিস্ট সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন একদিন এক রাত তারপর শনিবার রাতেও সেখানে ছিলেন অর্থাৎ দুই রাত একদিন দুই রাত আর রবিবার সকালে সমাধি খালি তাহলে যিশুখ্রিস্ট সেই সমাধিতে ছিলেন দুই রাত আর একদিন তিন রাত তিন দিন নয় ডক্টর ক্যাম্বেল তার বই উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট অংশ সেটাকেও অনেকে একদিন বলে যদি আমার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে তাকে জিজ্ঞেস করলাম আপনি কতদিন অসুস্থ ছিলেন সে বলবে তিন দিন ঠিক আছে মানলাম একমত হয়ে মানলাম আমি খুবই উদার বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন মানলাম তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন রবিবার দিনের একটা অংশ পুরো দিন মানলাম ভালো সোমবার দিনের একটা অংশ পুরো একদিন কোনো সমস্যা নেই যদি রোগী বলে তিন দিন আপত্তি করবো না কিন্তু কোনো রোগী কখনোই বলবে না তিন দিন আর তিন রাত আমি চ্যালেঞ্জ করলাম আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি এখন পর্যন্ত কোন রোগী দেখিনি খ্রিস্টান মিশনারিও দেখিনি যে আমাকে এভাবে বলবে ধরলাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ আর সে বলছে তিন দিন এবং তিন রাত যিশুখ্রিস্ট শুধু তিন দিনের কথা বলেননি যিশুখ্রিস্ট এখানে বলেছিলেন তিন দিন এবং তিন রাত তাহলে এটা একটা গাণিতিক ভুল বৈজ্ঞানিকভাবে যীশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি আর ছাড়াও যিশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন ইউনুস কিভাবে ছিলেন ইউনুস তিমি মাছের পেটে ছিলেন কিভাবে সেই মাছের পেটে জীবিত না জীবিত যখন তাকে তীরে ফেলে দেওয়া হয় তখন জীবিত সেই তিমি মাছের পেটে যখন সমুদ্রের মধ্যে ঘুরছিলেন জীবিত না মৃত জীবিত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন জীবিত না জীবিত মাছটা তাকে সমুদ্রে তীরে ফেলে দিল জীবিত না জীবিত জীবিত জীবিত জীবিত যখন কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধিকক্ষের ভেতরে যীখ্রিস্ট কিভাবে ছিলেন সে সবাধারে জীবিত না মৃত তারা বলবেন মৃত জীবিত আলহামদুলিল্লাহ আপনি কি খ্রিস্টান যদি তিনি জীবিত থাকেন আলহামদুলিল্লাহ তাকে ক্রুসিফাই করা হয়নি মৃত হন তাহলে তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেও মারেনি কিন্তু তাদের এমন মতিভ্রম হয়েছিল ধন্যবাদ ডক্টর একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা আলম जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच प्रति रविवार रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेषे আপনি যিনি সৃষ্টি করেছেন মানে সারা দুনিয়ার মানুষকে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে নাজির করা এটি প্রজ্ঞাপন কেতান দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় ড ক্যাম্বল যেহেতু আপনি একজন মেডিকেল ডাক্তার আপনি কি মেডিকেল সায়েন্স অনুযায়ী বাইবেলে কিছু অনুচ্ছেদের ব্যাখ্যা দিতে পারবেন কারণ এগুলোর ব্যাপারে এখনো কোন মন্তব্য করেননি যেমন মুক্ত করতে রক্ত ছড়ানো ব্যবচারের জন্য তেত পানির পরীক্ষা যেটা একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুত্র সন্তানের জন্ম না দিয়ে কন্যা জন্ম দেয়। আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ডক্টর নায়কের কথার উত্তরে আমি তার সাথে একটু ঝগড়া করে নেই বাইবেলে বলা আছে পরের দিন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরের দিন প্রধান পুরোহিত দেখা করল পাইলেটের সাথে আর বলল যে আমাদের মনে আছে সে যখন বেচেছিল। তখন সে বলেছিল তিন দিন পর আমি আবার ফিরে আসব। সে জন্য তারা তৃতীয় দিন পর্যন্ত এখানে পাহারা বসান এখানে তারা দিন আর রাত বলতে একই কথা বুঝিয়েছে আমি এখানে যতটুকু বুঝতে পারি বাইবেলে যেটা বলা আছে সেটা তৃতীয় দিনের কথা তৃতীয় দিনের পর দেখা গেল যিশু সেই সমাধিতে আর নেই আর তারপর যেটা হল যীশুখ্রিস্টের পুনরুত্থান এখানে আরও একটা কথা যিশুকে যখন গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার রাতে প্লিজ চুপ করে থাকেন উত্তর দেওয়ার সময় দয়া করে কোনো কথা বলবেন না বৃহস্পতিবার মানে যেদিন যীশুখ্রীষ্ট গ্রেপ্তার হলেন তিনি বললেন আমার সময় খুব কাছে চলে এসেছে এই সময় থেকে গুনলে তিন দিন আর তিন রাতি হয় এখন আমি পবিত্র বাইবেলের এই কথাগুলো সম্পর্কে বলি আমার বিশ্বাস বাইবেল লিখেছে নিজেই বিশ্বাস করি এটা মহান ঈশ্বরের বাণী তাই আমি এখানে ঈশ্বরের বাইবেল নিয়ে কোনো ব্যাখ্যা যাব না কারণ ঈশ্বর নিজেই পবিত্র বাইবেলের শব্দগুলো বসিয়েছেন আচ্ছা কাছে আসসালাম আমার নাম আসলাম রব আপনি যদি এ ব্যাপারে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে ভাই একটা প্রশ্ন করেছে তবে তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কিছু কথার উত্তর দিতে চাই পবিত্র কোরআনে কোথাও আলেকজান্ডার নাম উল্লেখ নেই বলা আছে এখানে মানুষ ভুল করেছে ঈশ্বর কোন গোলাকার কোন সমস্যা নেই এটা গোলাকার বর্তলাকার নয় এক জায়গায় বাইবেল বলছে সমতল আরেক জায়গায় বলছে গোলাকার যদি দুটো অনুচ্ছেদে মেনে নেন তাহলে সেটা দেখতে ডিস্কের মতো দেখেন এটা কি পৃথিবীর মতো দেখতে এটা গোলাকার আবার সমতল এটা পৃথিবীর আকার নয় লোকে জীববিজ্ঞানের বিবর্তন ভাই এখানে দুটো প্রশ্ন করেছেন আমি জানিনা দুটোর উত্তর দিতে পারবো কি না আচ্ছা দেখা যাক কোনটা প্রথমটা না দ্বিতীয়টা জীববিজ্ঞানের বিবর্তন একটা উত্তর দেন বিবর্তনটা ভালো প্রশ্নটা বিবর্তনের উপর তাই বিবর্তন নেই প্রশ্ন দুটো প্রথমে জীববিজ্ঞান পরে বিবর্তন কথা বলে চার্লস ডার সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন বিগল নামে একটি জাহাজে আর তিনি গেলাপকাশ নামে একটি দ্বীপে গিয়েছিলেন সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলোর ঠোঁট লম্বা তখনই তিনি প্রাকৃতিক নির্বাচনের কথা ভেবেছিলেন আর থমাস আমার হাতে নেই কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজননবিদ্যা সহ আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো ডারুনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয় এটা শুধু একটা থিওরি আমি আমার লেকচারের শুরুতে পরিষ্কার করে বলেছিলাম কোরআন কোন থিওরির বিপক্ষে যেতে পারে কারণ থিওরি পথ বদলাতে পারে কিন্তু কোরআন কোনো প্রতিষ্ঠিত সাথে ঠাট্টা করে কথা বলে যে তুমি যদি ডারুনের সময় পৃথিবীতে থাকতে তাহলে ডারুনের থিওরিটা প্রমাণ হয়ে যেত আসলে তাকে বলা হচ্ছে দেখতে বাঁধরের মতো ডারুনের থিওরি তো অনেক ফাঁক আছে আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি হোম তারপর এটা একেবারে অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাদর থেকে এসেছে ডিএনএ বলে অসম্ভব আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সেখানে বিস্তারিত আছে কিছু ব্যাপারে আমার কোনো আপত্তি নেই জীববিজ্ঞানের ব্যাপারে পবিত্র করণেশ্বর আম্বিয়া ত্রিশ নম্বর উল্লেখ করা হয়েছে যে শরীরে আনুমানিক পঞ্চাশ থেকে নব্বই হচ্ছে পানি চিন্তা করেন আরবের সেই মরুভূমিতে কে ভাবতে পারত যে সব প্রাণী পানি দিয়ে তৈরি করোনা কথা বলেছে চোদ্দশো বছর আগে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ডক্টর এবার আমরা শুরু করছি ইন্ডেক্স কার্ডে প্রশ্নের উত্তর আর এখানে আমাদের সামনে বক্স আছে ডক্টর ক্যাম্বেলের জন্য আর ডক্টর জাকিরের জন্য আমরা বক্সটা ঘুরিয়ে দিচ্ছি যেন তারা তাদের নাম দেখতে না পায় বক্তারা প্রশ্ন তুলবেন বক্সের দিকে না তাকিয়ে তারপর তারা যে প্রশ্ন বেছে নেবেন সেটার উত্তর দেবেন প্রথম প্রশ্ন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য তার জন্য। আমি প্রশ্নটা পড়েছি তবে তার আগে বলে নেই যে পৃথিবীর সবকিছুই পানি দিয়ে তৈরি এটা তো অবশ্যই হবে আপনি একটা ছাড়পকা চ্যাপ্টা করে ফেলেন দেখবেন পানি প্রত্যেকটা জীবজন্তুই পানি দিয়ে তৈরি আমরা সবাই জানি এটা অলোকের কিছু নয় আচ্ছা ডক্টর ক্যাম্বেল আপনি যদি জেনেসিসে বিশ্বজগৎ সৃষ্টির সমস্যাটি সমাধান করতে না পারেন তাহলে আপনার কি মনে হয় না এতেই প্রমাণ হয় যে বাইবেলের কথাগুলো অবৈজ্ঞানিক আর ঈশ্বরের কাছ থেকে আসেনি আমি মানছি সমস্যাটি সমাধান করতে পারবো না তবে আমি ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে দেখেছি সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর যিশু তিনি হলেন যিশুই হলেন ভিত্তিপ্রস্তর আর তার কথা যীশুখ্রিস্টের কথা আগের অনেক নবী নবীর বলে গিয়েছেন আগের নবীররা যীশুখ্রিস্টের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন আর ঈশ্বর সেই ভবিষ্যৎবাণীগুলো সত্যি করেছেন আমি জানি আপনি আপনার উত্তরটা পাননি তবে আমি যিশুকে বিশ্বাস করি আমার রক্ষাকর্তা হিসাবে ওকে মূল আর অনুবাদ দুটো আলাদা ভাষা অর্থও দুই রকম হতে পারে বাইবেলের ইংরেজিটা কি মূল রচনা না কি অনুবাদ এটা কি বৈজ্ঞানিক প্রমাণ করা যায় যে মূল রচনা আর অনুবাদ এক ইসা্লাম আর মুরসালাহাল্লামকে কি আল্লাহ তালা আসমানি কিতাব ইংরেজিতে পাঠিয়েছিলেন এটা খুব ভালো প্রশ্ন মূল আর অনুবাদ একই জিনিস কি হতে পারে না মূল রচনার অনুবাদ হুবহু একরকম হবে না কাছাকাছি আসতে পারে আর অনুবাদ সম্পর্কে মাওলানা আবদুল মাজিদারিয়াবাদী বলেছেন পৃথিবীতে যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হল কোরআন কারণ কোরআন শরীফের ভাষা এত অলংকারপূর্ণ এর ভাষা এত উঁচু এতই মহান আর আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ আছে এজন্য কোরআনের অনুবাদ করা সবচেয়ে কঠিন কাজ এ দুটো হুবহ এক নয় আর যদি অনুবাদটায় কোনো ভুল হয়ে থাকে এটা করেছে একজন মানুষ যে লোকটাই অনুবাদটা করেছে এখানে ভুলটা তার ঈশ্বরের কোনো ভুল নয় আর বাইবেল কি ইংরেজিতে লেখা হয়েছিল না পবিত্র বাইবেল ইংরেজিতে লেখা হয়নি অরিজিনাল ওল্ড টেস্টিমেন্ট আছে হিব্রুতে আর নিউ টেস্টিমেন্ট গ্রিক ভাষায় যদিও যীশুখ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায় তবে নিউ টেস্টিভেন্টের যে মূল বইটা আছে সেটা গ্রিক ভাষায় অরিজিনাল হিব্রু ভাষায় এটা পাওয়া যায়নি আপনারা কি জানেন নিউ টেস্টামেন্টের হিব্রু অনুবাদটা করা হচ্ছে গ্রিক থেকে আর ওল্ড টেস্টাম যে সংস্করণটা আপনারা আরবিটা এখনো আছে মূল রচনাটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটাই মূল রচনা এখন কথা হলো ইসা ইল্যা আর মুসাল্লামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছিল আর আমি এ কথা আগেও আমার লেকচারে বলেছি আমরা বিশ্বাস করি আর পবিত্র কোরআনে সুরের আটত্রিশ নাম্বার আয়ত্ত উল্লেখ করা আছে যে আল্লাহ পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন এদের মধ্যে চারটা নাম বলা আছে তওরাত জাবুর ইনজিল আর কোরআন তাহরাত হলো সেই ওহি যেটা নাজিল হয়েছিল সালামের উপর জাবুর হলো সে আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সালামের উপর হলো নাজিল তবে বর্তমান ইঞ্জিল সময় অবিকৃত ছিল আমাদের কাছে আমাদের কাছে পঁচাত্তর पचहत्तर पार्सेंट कथा आशो आशी ख्रीटर जेटा जन लिखे एक बस पर बेचे थकते लिखे से जरा बेचे छा जनर तर कथागुलि विश्वास कर सबकिथेष्ट प्रमाण आईबिल सत्य कथाई बारे प्रश्न आपनी जो प्रबाबिलिटिर अंकटा देखाले আপনার হিসাবটা অসাধারণ ধন্যবাদ কিন্তু আপনি জানেন যে ঈশ্বর তার কাছে এটা কিছুই না ঈশ্বর হলেন সর্বশক্তিমান তিনি ইচ্ছে মতো বেছে নিতে পারেন অবশ্যই সে ধনী বা গরিব হোক অথবা অন্য কিছু তাহলে আপনার এই প্রবাবিলিটির দরকারটা কি যিশু গরিব ছিলেন আর মনোনীত ছিলেন তিনি বলেছেন যে ঈশ্বরের পুত্রের কারো সাহায্যের প্রয়োজন নেই আমি ঠিক বুঝতে পারছি না এই প্রশ্নের সাথে আমার হিসাবটা সম্পর্ক বুঝতে পারছি না হিসাবটা ছিল কতজন মানুষ এই ভবিষ্যৎবাণীগুলো সত্যি করতে পারত। আমি ভেবেছিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ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 প্রধি শুক্রবার রাত স্টায় আপুন সমপ্রচার শকাল ছাডে বাংলাদেশে ইস্টি ভাংলায় সিরক চারোদিকে চলছে ছে জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম প্রতি সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে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 এটা আমরা দেখলাম আমরা সবাই এটা দেখলাম কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে বিজ্ঞানের মতবাদের সাথে সাথে কি কোরআনের ব্যাখ্যাও বদলে যাবে খুবই সুন্দর একটা প্রশ্ন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে এজন্য আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো একেবারে প্রতিষ্ঠিত আর প্রতিষ্ঠিত যেমন ধরেন পৃথিবী এটা না প্রতিষ্ঠিত কখনো রাস্তা বদল করে না তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান বা থিওরি রাস্তা বদল করতে পারে কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরনের মাধ্যমে ডারুনের থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন ননসেন্স আর তাই আমরা বাড়াবাড়ি করব না আমরা কোরআনের মাধ্যমে দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ আবার ভুলও হতে পারে যেমন বিগ ব্যাং থিওরি এটা আগে ছিল অনুমান আগে এটা ছিল অনুমান আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং আর অন্যান্য বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে এটা প্রতিষ্ঠিত তাহলে বিগ ব্যাং এর থিওরি আজকে প্রতিষ্ঠিত কয়েকদিন আগে ছিল অনুমান সেটা যখন প্রতিষ্ঠিত আমরা ব্যবহার করবো আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ যাতে এসেছে একটা যুগল থেকে আদম আর হাওয়া এটা প্রমাণ করতে চাচ্ছি না কারণ বিজ্ঞান এটা প্রতিষ্ঠিত নয় কোরআনে কথা বলা আছে কোরআনে কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে আদম আর হাওয়া কিন্তু এটা প্রমাণ করছি না কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয় তাই আমরা যখন তুলনা করব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলোই পরীক্ষা করব। যেগুলো প্রতিষ্ঠিত সত্য কোনো অনুমান নয় কারণ আধুনিক বিজ্ঞানের চেয়ে কোরআন অনেক উপরে আল্লাহর এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানের একদমই না এখানে মনে রাখতে হবে মুসলিমদের জন্য কোরআন হলো চূড়ান্ত মতবাদ নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান চূড়ান্ত মতবাদ আমি যেটা করছি নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি আর কোরআনে মুসলিমদের মতবাদের সাথে সেটা তুলনা করছি বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না যে কোরআন আল্লাহ তালানী আমি যেটা করছি দুটোর কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি আধুনিক বিজ্ঞানে সেদিন যে কথাটা বলেছে কোরআন সেই কথা বলেছে চোদ্দশো বছর আগে তাই প্রমাণ করতে চাচ্ছি আমাদের মতবাদ মুসলমানদের মতবাদ কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে অর্থাৎ বিজ্ঞান তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত কোরআনই সবার উপরে আশা করে উত্তরটা পেয়েছেন প্রশ্ন শেষ প্রশ্ন দুইজন বক্তাই শেষ প্রশ্নের উত্তর দেবেন এবারে ডক্টর ক্যাম্বেলের জন্য ইন্ডেক্স কার্ডের শেষ প্রশ্ন এরপর ডক্টর জাকির নায়ক শেষ প্রশ্নের উত্তর দেবেন দর্শকদের বলবো একটু শান্ত হয়ে বসুন আপনারা এটাও একই প্রশ্ন মানে আগের প্রশ্নটাই ডক্টর ক্যাম্বেল এখানে ডক্টর নায়কের সাথে একমত যে বাইবেলে ভুল রয়েছে এটার কোনো সমাধান নেই তার অর্থ কি এই যে ডক্টর ক্যাম্বেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে সুতরাং এটা ঈশ্বরের বাণী নয় বাইবেলে এমন অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা আমি দিতে পারবো না এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই আর আমি অপেক্ষা করবো যে ভবিষ্যতে হয়তো এগুলোর ব্যাখ্যা করতে পারবো এমন অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার রয়েছে যেখানে বাইবেলের কথাই সত্যি হয়েছে বিভিন্ন শহরের ব্যাপারে আর কে রাজা ছিল এমন কিছু ব্যাপারে এটাতেই প্রমাণ হয় যে বাইবেলের ইতিহাস সম্পর্কে কথাই আছে। ধন্যবাদ ডক্টর ক্যাম্বেল প্রশ্নটা হল আর কোনো গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে পবিত্র বাইবেলের বাইবেলের নাকি করেন সরি আর কিছু গানিত ভুল কি খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে গানিক ভুল বাইবেল না ইসলামে বুঝতে পারছি না দুটোর উত্তর দিচ্ছি এখানে আছে আরো কোনো ভুল তাহলে বাইবেলই হবে কারণ বাইবেলের ভুলের কথাই বলছি আর ইসলামের কথা বললে পবিত্র করণের সুরানিসার বিরাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কি তারা করোন সম্পর্কে অনুধাবন করে না যদি এটা আল্লা ব্যদিত কারণে এগর থেকে আসতো তাহলে এতে অনেক অসংগতি থাকতো করণের কোনো অসঙ্গতি নেই বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি পাঁচ মিনিট সময় অনেক কম হয়ে যায় এমন কি পাঁচ দিন সময় পেলে হয়তো পারবো না যাই কয়েকটা কথা বলছি এটার উল্লেখ আছে আজিয়া আহাজিয়া বাইশ বছর বয়সে রাজ্য শাসন শুরু করে সেকেন্ড ক্রনিকলস বাইশ নম্বর অধ্যায় দুই নম্বর অনুচ্ছেদ বলছে যে আজিয়া বিয়াল্লিশ বছর বয়সের রাজ্য শাসন শুরু করে তার বয়স বাইশ বছর ছিল নাকি বিয়াল্লিশ বছর ছিল পরস্পর বিরোধী কথা আর এছাড়াও সেকেন্ড ক্রনিকলস একুশ নম্বর অনুচ্ছেদে আছে রাজ্য শাসন শুরু করে বত্রিশ বছর বয়সে রাজত্ব 8 বছর আর চল্লিশ বছর বয়সে সে মারা যায়। তারপরে আজিয়া পরবর্তী শাসক হলো তখন তার বয়স বিয়াল্লিশ বছর হল বাবা মারা গেলেন চল্লিশ বছর বয়সে তারপরে তিনি রাজা হলেন আর তখন তার বয়স বিয়াল্লিশ বছর কিভাবে ছেলের বয়স বাবার চেয়ে দুই বছর বেশি হয় বিশ্বাস করেন এমন কি এমন কি হলিউড ফিল্মেও এমন কিছু দেখতে পাবেন না হলিউড ফিল্মে আপনি ইউনিকর্ন দেখতে পারেন সেটার কথা আমি আগে বলেছি ককটরাইজ দেখতে পারেন বাইবেলেও এটা বলা আছে ককটারাইজ আর দেখতে পারেন ড্রাগন সর্বদানব কিন্তু সেখানেও এটা দেখতে পাবেন না যে কোনো ছেলে তার বাবার চেয়ে দুই বছরের বড় এটা কোনো অলৌকিক কাজও নয় অলৌকিকভাবে এটা সম্ভব নয় অসম্ভব অলৌকিকভাবে কুমারী মায়ের গর্ভে জন্ম নিতে পারে কিন্তু অলৌকিক ভাবে এটা হবে না যে ছেলে তার বাবার চেয়ে দুই বছরের বড় হতে পারে এরপর যদি পড়েন বাইবেল উল্লেখ আছে সেকেন্ড স্যামুয়েলস চব্বিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে যে সেখানে যে সব লোক যুদ্ধাংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে সেকেন্ড স্যামুয়েলসে চব্বিশ নম্বর অধ্যায় নয় নম্বর অনুচ্ছেদে বলা আছে যারা যুদ্ধ করেছিল আট লক্ষ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর ছিল জুড়ার পাঁচ লক্ষ মানুষ যদি আপনারা অন্য জায়গায় দেখেন ফার্স্ট ক্রনিকালসে একুশ নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে এগারো লক্ষ মানুষ সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ছিল সবাই ইসরায়েলবাসী আর দশ জন জুড়ার লোক যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেখানে কি আট লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন নাকি এগারো লক্ষ মানুষ ছিল জুটো থেকে কি পাঁচ লক্ষ লোক এসেছিল নাকি দশ হাজার চারশো জন লোক এসেছিল এটা একটা পরস্পর বিরোধী তথ্য এছাড়াও এটার উল্লেখ আছে পবিত্র বাইবেলে আছে সেকেন্ড সেমেন্সে ছয় নম্বর অধ্যায়ের তেইশ নম্বর অনুচ্ছেদে যে মিশেল অর্থাৎ সলের মেয়ে তার কোনো সন্তান ছিল না সেকেন্ড স্যামিলসে একুশ নম্বর অধ্যায় আট নম্বর অনুচ্ছেদে আছে সলের মেয়ে মিশেলের পাঁচটা ছেলে ছিল এক জায়গায় বলা হচ্ছে নিঃসন্তান কোন ছেলে মেয়ে নেই আরেক জায়গায় পাঁচটা ছেলে এরপর যদি আপনারা পড়েন বাইবেলে গসপেল অফ ম্যাথিউ এক নম্বর অধ্যায় ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যীশুখ্রিস্ট এবং তার বংশপরিচয় সম্পর্কে এছাড়াও আছে লুকের তিন নম্বর অধ্যায়ের তেইশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যীসুখ্রিস্টের বাবা আপনারা কি বলে ডাকেন জোসেফের বাবা কি হিলি নাকি তার বাবা জ্যাকব একদম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মধ্যে আছেন বিখ্যাত आंतजातिक इलामी विशेषज्ञ ड जमाल बदाओ और इसलमी रिचार्च फाउंडेशन पक्षी अनुरोध करब ड जमाल बदाउ के जान आजकलुष ड जर नायक लेखा बैटा उपस्थापन करें दुरान एंड दडार्न सायन्स कम्पाटीबल और इनकम्पाटेबल ड जमाल बदाउ এখন এই বইটার উদ্বোধন করবেন বইটা মাত্র কিছুদিন আগে ছাপানো হয়েছে আর এই সিকাগোতে আজ এই অনুষ্ঠানে বইটা প্রকাশিত হল হ্যালো আমার মনে হয় এটা হলে সবচেয়ে ভালো হয় যদি ডক্টর জাকির নায়েক নিজেই এই বইটা ডক্টর উইলিয়াম ক্যাম্পেলকে উপহার দেন <laughs> <laughs> I don't हज कर खुशी हन সকাল ছটায় বাংলাদেশের বাংলায় বিমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার ৪০ হাদিস मंगलवार प्रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नटाय बांगलेश